শুরুতেই আল্লাহ রব্বুর আলামিনের অসংখ্য ও অঘ্রিয় আদায় করছি যার খাস মেহরবানিতে আমরা ইসলামের নামে সৃষ্ট বিভিন্ন দল উপদল নিয়ে একটি গুরুত্বপূর্ণ ও অনেক দীর্ঘ আলোচনার সূচনা করেছি আমরা আশা করবো ইনশাআল্লাহ আলোচনার ধারাবাহিকতায় যেখান থেকে আমরা গত আলোচনা শেষ করেছি ঠিক সেখান থেকেই আজকে আলোচনা শুরু হবে যেহেতু বিষয়টি পিছনে কিছু আলোচনা হয়ে গিয়েছে আবার হয়তো অনেকে আছেন নতুন এজন্য আমরা কিছু সূত্র প্রথমে আলোচনা করব যে একটি ফেরকা নিয়ে আমাদের আলোচনা শুরু হয়েছে উপদল নিয়ে তারা সেটি হচ্ছে মাতুরিদি ফেরকা এটি আমাদের কাছে সবচেয়ে আমাদের কাছের ফেরকা সবচেয়ে পরিচিত ফেরকা আর এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ওয়াইডেস্ট সবচেয়ে মানে যারা প্রসার বেশি লাভ করেছে এই ফেরকা হচ্ছে মাতুরিদি ফেরকা এই ফেরকাকে সম্পর্কিত করা হয় তাকে আবুমনসুর ধুরিদি এর দিকে বিশেষ করে বর্তমান জমানায় যারা হানাফি মাজাবির অনুসারী আছেন এরা সবাই এক কোথায় মাতুরিদি ফেরকার অনুসরণ করে থাকেন এরা সবাই এক কোথায় মাতুরিদি ফেরকার অনুসরণ করে থাকেন তারা মনে করেন যে আবুয়ানিফার রহমদুল্লাহের আকিদা বিশুদ্ধ ছিল না বা আবুয়ানিফার আহমদুল্লার কোন আকিদা ছিল না এই কারণেই মূলত তারা এই মাতুরিদি দিকে নিজেদেরকে দাবিত করেছে আমি সেখানে তিনটি মাদ্রাসার কথা আলোচনা করেছি যেটা এই পৃথিবীকে বর্তমানে নেতৃত্ব দিচ্ছে তার মধ্যে প্রথম যে মাদ্রাসির কথা আলোচনা করেছিলাম সেটা খুবই পরিচিত ও প্রসিদ্ধ সেটা হল দারুল্লুম দেবন্তের কথা বলেছি এই দেবন্তী ফেরকা এরা মূলত মানে আকিদাগত দিক থেকে তারা নিজেদের পক্ষ থেকে ঘোষণা দিয়েই তারা মাতুরিদি ফেরকা হিসেবে পরিচিত এবং মাতুরিদি আকিদার বিশ্বাস পোষণ করে থাকে দারুল্লুম দেবন্তের প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই ঘোষণা তারা দিয়েছে এমনকি দারা বলুন দেবন মাদ্রাসা যখন আপনারা মাদ্রাসা যে প্রতিষ্ঠার যে কাগজপত্র আছে সেগুলোতে দেখতে পাবেন যে তারা বলেছে যে আমরা আকিদাগত দিক থেকে মাতুরি দিই মুসলমান হিসেবে স্বীকৃতি না দিয়ে বলেছে আমরা আকিদাগত দিক থেকে এবং ইবি সির খরিল আহমদ সারান ফুরি একটা কিতাব লিখেছেন আল মোহান্নদ আল এল এই কিতাব খুবই পরিচিত এটা যারা পড়েছেন তারা বলতে পারবেন তিনি এখানে দেবন্দীদের আকিদাকে একেবারে স্পষ্ট করে তুলে ধরেছেন আমাদের এদেশেও যারা দেবন্দী আছে বা দেবন্দী চিন্তা চেতনা যারা মানে বড় হয়ে আসছে দেখা যায় যে তাও একই আকিদা এবং একই বক্তব্যই দিয়ে থাকেন যদিও আসলে ওই দেবন্দী যে আকিদা আছে এগুলো আমাদের এদেশে চর্চা হয় খুব কম মানে পড়ালেখার দিক থেকে কোনো সিলেবাস নেই এবং মাদ্রাসাগুলোতে কোনো আকিদার এই ধরনের কোনো সিলেবাস নেই শুধু একটা আকিদার সিলেবাস আছে সেটা আকায়দিনা সফি হিসেবে পরিচিত সেটা নসফি লিখেছে নাজমুদ্দিন এই কিতাবটি লিখেছেন এই কিতাবটি সবচেয়ে বেশি মানে বহুল বাংলাদেশে সিলেবাসগুলোতে আছে তো কিন্তু তারপরেও যেহেতু কিতা বিশ্বাসের বিষয়গুলো মূলত যদিও মানে ক্লাসিক্যাল পড়া বা ক্লাসের যে পড়া আছে এই পড়ার মাধ্যমে যদিও না হয় কিন্তু মানুষ এভাবে এভাবে শোনা শোনা সেটাকেই চর্চা করে যাচ্ছে যেহেতু জন্মগত জন্মগত এই আকিদার শুনে আসছে এবং এই বিশ্বাস পোষণ করছে এই আমাদের দেশের বেশিরভাগ মাদাসাগুলিতে এই আকিদাই পড়ানো হয় এই আকিদাই চর্চা করা হয় এই আকিদারই মানে দীক্ষা দেওয়া হয় তাকে বিশেষ করে ছাত্রদেরকে সেটা হচ্ছে মাতুরিদি আকিদার বেশি দীক্ষা দেওয়া হয়ে থাকে দ্বিতীয় আরেকটি মাদ্রাসার কথা আমরা আলোচনা করেছিলাম গত দশের মধ্যে সেই মাদ্রাসাটি হচ্ছে মাদ্রাসুর বের লোভি এই মাদাসা প্রতিষ্ঠা করেছেন আহমদ রেজা খান আফগানি আল হানাফি আল মাতুরদি আসুফি যাকে লকফ দিয়েছেন নিজেকে নিজের লকফ দিয়েছেন আব্দুল মুস্তফা মুস্তফার গোলাম মানে সে এমন এক পর্যায়ে নিজেকে মানে মর্যাদার বিষয় হিসেবে মানে যেমন আগে যারা বিভ্রান্ত বিভিন্ন দলে ছিল মমতাজেরারা নিজেদেরকে মমতাজিরি হিসেবে প্রমাণ দিত মানে পেশ করত তারপরে জাহামিরা নিজেদেরকে জাহামি হিসেবে পেশ করত এবং এটা অহংকার হিসেবে মানে অহংকারের বিষয় হিসেবে পরিচয় হিসেবে তুলে ধরত ঠিক এই ব্যক্তিও আহমদ রেজা খান এই ব্যক্তিও ঠিক একই পর্যায়ের সে নিজেকে লক্ষ্য দিয়েছে আব্দুল মুস্তফা মুস্তফার গোলাম এবং সত্যি কথা তাই তার অনুসারী যারা বাংলাদেশে এবং আজকে পাকিস্তান সহ ভারতে যারা আছে বিশেষ করে আমাদের এই মানে সাব সাবকন্টিনেন্টে যারা আছে তার অনুসারী একেবারে সত্য কথা এরা অধিকাংশই সাল্লাহ আলী সালামের পূজা শুরু করে দিয়েছে সে যেভাবে আব্দুল মুস্তফা নাম দিয়েছে নিজেকে ঠিক এর অনুসারীরা পুরাটাই এরা ইবাদুল মুস্তফা রাসুল উল্লা সাল্লা গোলাম হিসেবে নিজেদেরকে স্বীকৃতি দিয়েছে এবং তাদের এক দল এ কথা পুরানি করিম থেকে দলিল হিসেবে পেশ করেছে মধ্যে আল্লাহ তালা তো কথা। বল আপনি বলুন হে আপনি বলুন ইয়া আইবাদি হে আমার বন্ধাগুন তাহলে আর আপনার কোথায় রাসুল তো লোকদেরকে মানে উম্ম হিসেবে না বলে বলছে আমার বন্দাগণ সুতরাং হতে আমাদের আপত্তি কোথায় তারা এই দলিল হিসেবে পেশ করেছেন বিভ্রান্তি সৃষ্টি করার জন্য মানুষের মধ্যে তো এই গোষ্ঠীর কথা আমরা বলেছি এই মাদ্রাসা আমাদের দেশে ব্যাপকভাবে কাজ করেছে করছে এবং এদের ব্যাপক যদি এদের প্রাতিষ্ঠানিক রূপ অনেক শক্তিশালী নয় কিন্তু একটা গোষ্ঠী আছে এবং দেখা যায় যে এই গোষ্ঠীর বিভিন্ন নামে আমাদের মধ্যে বাংলাদেশে কাজ করছে তখন এরা চট্টগ্রাম একটা গ্রুপ আছে এরা হল আহালি সুন জামাত যারা নিজেদেরকে দাবি করে থাকে মূলত সুন এবং জামাতের সাথে এদের সামান্যতম কোন সম্পর্ক আকিদাগত দিক থেকে নেই অন্য দিক থেকে আছে কিনা তারাই ভালো জানে এরপর আরেকটি মাদ্রাসা এটিও প্রসিদ্ধ মাদ্রাসা সেটি হল তুরস্কের মাদ্রাসাত এটা মোহাম্মদ জাহিদ আল কৌশারী আল হানাফি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা তেরোশো একত্তর মারা গিয়েছেন এই ব্যক্তি এ ব্যক্তি হানাফি কট্টর হানাফি মাঝাবের অনুসারী ছিল এবং তিনিও নিজে মোটামুটি এই যে মানে মাতুরিদি আকিদাকে প্রতিষ্ঠা করার জন্য গোটা পৃথিবীতে যে শ্রম যে চেষ্টা করা দরকার সেই শ্রম এবং চেষ্টা করে মাতুরিদি আকিদার জন্য অনেকগুলো কিতাবপত্র লিখেছেন অনেক বইপত্র তিনি লিখেছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই ব্যক্তির মৃত্যু তারিখ হচ্ছে বারোশো আমি সেই আলোচনার সময় বলেছিলাম বারোশো ছিয়ানব্বই শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল হাব আিমি রহমতুল্লাহ ইন্তেকাল হয়েছে বারোশো ছয় তাহলে মানে তার ইন্তেকালের পরেই তার কি হয়েছে আগমন ঘটেছে কথা বুঝতে পারলাম কিনা এইটেছে ফলে সে সবচেয়ে কি করেছে আক্রমণ করেছে যে সমস্ত ব্যক্তি সরাসরি তাদের মধ্যে একজন ছিল মোহাম্মদ জাহিদ আল আল হানাফি আল মাতুরিদি আচ্ছা এরপরে আমি বলেছিলাম যেটা সেটা মাতুরিদের মাতুরিদিরা তারা এই তাদের এই আকিদের মৌলিক বিষয়গুলোকে দুই ভাগে ভাগ করেছে দুইটা ভাগে ভাগ করেছে তে ইমান এবং আল্লাহ হাব্বুল আলমিনের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো আছে যেগুলো আমাদের মৌলিক বিষয় এগুলোকে তারা আকলিয়াতের মধ্যে অন্তর্ভুক্ত করেছে আকলিয়াতের অন্তর্ভুক্ত করেছে আকলিয়াত কি জিনিস আকলিয়াত হচ্ছে যেগুলো মানুষ বিবেক দিয়ে কি করে বিবেচনার মাধ্যমে যেটা অর্জন করতে পারে তো এগুলোকে বিবেচনার অধীনে আনার কারণে বা বিবেচনা বিবেক দ্বারা বিবেচনা করা সম্ভব হয়নি সেটাকে তারা কি করেছে অস্বীকার করেছে না এখন জান্ন জাহান্নাম ইত্যাদিকে আকলিয়াতের মধ্যে আনেনি যেগুলো এগুলো গাইবের বিষয় অদৃশ্যের বিষয় এগুলোকে তারা সামের ইয়াতের মধ্যে এনেছে সামের ইয়াদ হচ্ছে ও সমস্ত বিষয়গুলো যে বিষয় সম্পর্কে আমরা শুধু খবর পেয়েছি গায়ের থেকে আমাদেরকে নলেজ নলেজ দেওয়া হয়েছে কিন্তু আর কোনো তথ্য নেই এটাকে বলা হয়েছে বিষয়গুলোকে তারা অস্বীকার করেনি এগুলোকে মধ্যে করেছে। কিন্তু আল্লাহ আব্বুল আলমিনের জাত তার সিফাত তার গুণাবলী তার বৈশিষ্ট্য এবং তৌহিদের বিষয়গুলো আকিদার মৌলিক বিষয়গুলো এগুলোকে আকলিয়াতের মধ্যে অন্তর্ভুক্ত করেছে কেন এর কারণ হচ্ছে আপনার যখন যদি দেখি দেখবো মাতুরিদি সবচেয়ে বেশি প্রভাবান্বিত হয়েছে যাদের মাধ্যমে তারা ছিল যারা ইসলামের নামে দর্শন চর্চা শুরু করেছিল এক সময় বলা হতো ওই দার্শনিকদের মাধ্যমে কি হয়েছে বেশি প্রভাবান্বিত হয়েছে ফলে ওই দার্শনিকদের ওই চিন্তাধারা থিমের কারণে তিনি মনে করেছেন যে এই আকিদার মৌলিক বিষয়গুলো আল্লাহ রব্বুল আলমিনের সাথে সম্পৃক্ত বিষয়গুলো এগুলো মূলত আকলিয়াতের বিষয় আর যদি এটাকে সামাইয়াতের মধ্যে অন্তর্ভুক্ত করত তাহলে কিন্তু তাদের সমস্যাটা কি হয়ে যেত সমাধানই হয়ে যেত যেভাবে তারা আকেরাতকে অস্বীকার করেনি যেভাবে জান্নাতকে অস্বীকার করেনি জান্নামকে অস্বীকার করেনি ঠিক এভাবে তারা আল্লাহ হব্বুল আলমিনের সিফাতকে অস্বীকার করত না এবং আল্লাহ আলমিনের তৌহিদের সাথে সম্পৃক্ত বিষয়গুলোকে অস্বীকার করত না কিন্তু এটাকে সামাইয়াতের মধ্যে অন্তর্ভুক্ত না করে যখন আক্লিয়াতের মধ্যে অন্তর্ভুক্ত করেছে অর্থাৎ বিবেকের বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত করেছে যে বিবেক মানে বিবেক নির্ভর বিষয়ে। তখন চিন্তা করেছে যে আল্লাহ এটা সাব্যস্ত করতে হবে আমার বিবেক দ্বারা বুঝাই বুঝি তখন তারা বিবেক দ্বারা কতগুলো দলিল বের করেছে বিভিন্নভাবে তারা দলিল আবিষ্কার করেছে যে দলিল গুলোর আল্লাহ নেই এবং আমাদেরও কোন প্রয়োজন নেই এগুলো আল্লাহ তারা একক সাব্যস্ত করার জন্য আচ্ছা ফলে এখানেই বড় গ্যাপ হয়েছে এখানে দুটি গ্যাপ হয়েছে এক নম্বর গ্যাপ হচ্ছে যেটা সেটা হল আকলিয়াতকে যখন আকলিকে আকল তো আপনারা বুঝেন ইনটিলে যেটা বিবেক মানুষের বিবেচনা শক্তি মানুষ আল্লাহ সমস্ত মানুষকে একটা বিবেচনা শক্তি দিয়েছেন বিবেচনা শক্তি নির্ভর বা বিবেক নির্ভর বিষয়কে আকলিয়া বলা হয় আরবিতে। তো এই বিবেচনা নির্ভর বিষয়গুলো যদি মৌলিক আকিদার বা তৌহিদের বিষয় হয় তাহলে তো মানে আমি তৌহিদের বিষয়ে আকল দিয়ে যদি না বুঝি তাহলে আমি সেটাকে অস্বীকার করবো এটা স্বাভাবিক কথা আর তাই করেছে এতে কোনো তারা অতিরিক্ত কিছু করে নাই যেহেতু আকল দিয়ে এটাকে বিবেচনা করেছে কিন্তু তাদের এটা বোঝা উচিত এটা সম্পর্কিত কার সাথে আল্লাহ রব্বুল আলমিনের জাতের সাথে তার সত্তার সাথে সম্পর্কিত বিষয় আল্লাহ আব্বুল আলমীর জাত সম্পর্কে কোনো বিষয়ে কি মানুষের আকল দিয়ে বিবেচনা করার কোন সুযোগ আছে হ্যাঁ মানুষের আকল দিয়ে আল্লাহ সুবাহ জাত সম্পর্কে কোনো বিষয় সেটা কি বিবেচনা করার মতো সামান্য কোনো সুযোগ আছে কিভাবে বিবেচনা করবে আল্লাহ রাবুল আমি যার সব কোনো তথ্য কোনো সুযোগ নেই সুতরাং এই কথাটা এই বিবেচনাটাই গরত আর এই বিবেচনা গরত হবার কারণে তাদের জ্ঞানের উৎস আহলতল জামাত যে উৎস গুলো গ্রহণ করেছেন অতিরিক্ত দুইটা উৎস তারা কি করেছেন আবিষ্কার করেছেন যে উৎস আহলু শূন্যতল জামাত বা সত্যপন্থী যারা সলফে সালহীন অনুসরণ করেছেন যে উৎস থেকে তারা জ্ঞান নিয়েছেন আমরা এক নম্বর উৎস যেটি অতিরিক্ত সংযোজন করেছে সেটা হচ্ছে তারা আকলকে সংযোজন করেছে এটা আজকে অনেকেই আকলকে সংযোজন করে আকলকে বলেছে যে এটা জ্ঞানের উৎস আসলে মানে আমি জানি না যিনি আকলকে জ্ঞানের উৎস বলতেছেন তিনি কত বড় মানে ভুল করতেছেন আকল কখনো জ্ঞানের উৎসব জাহিনী সমাজের লোকেরাও আকলকে জ্ঞানের উৎসব হিসেবে বিবেচনা করেনি বরং আকল হচ্ছে জ্ঞানের জন্য মাধ্যম। আপনি করার জন্য আপনাকে আকল দেয়া হয়েছে কোন জিনিসকে বুঝার জন্য আপনাকে কি দেওয়া হয়েছে আকল দেয়া হয়েছে এটির মাধ্যম ওসিলা রেখে ওসিলা করেছেন এর জন্য আল্লাহ সুবাহ মধ্যে বলেছেন দেখেছেন যারা আয়ালিম জ্ঞানী তারাই এই জিনিসগুলো বুঝে ওনারা বুঝে না বুঝা এই বিষয়টুকু মূলত একটা মাধ্যম এটা আইলিম নয় জ্ঞানের উৎস হতে পারে না জ্ঞানও নয় আকলটা মূলত জ্ঞানের উৎস নয় বরং জ্ঞানের মাধ্যম এর মাধ্যমে মানুষ জ্ঞান লাভ করতে পারে অথবা আকল না থাকলে মানুষ জ্ঞান কি হতে পারে শূন্য হতে পারে যারা আকল নেই পাগল তাহলে সে কি জ্ঞান শূন্য দেখেছেন কিন্তু এই আকলটা তাকে সুবিধা করেছে জ্ঞানটাকে উপলব্ধি করার জন্য জ্ঞানটা বুঝার জন্য সহযোগিতা করেছে কিন্তু এই আকলকে মাতুরিদিরা কি করেছে তারা আকলকে মানে উৎস হিসেবে গ্রহণ করেছে শরীরতের মধ্যে কোন জিনিসকে ভালো বিবেচনা করার জন্য অথবা কোন জিনিসকে খারাপ বিবেচনা করার জন্য কোন জিনিসকে গ্রহণযোগ্য বিবেচনা করার জন্য কোনো জিনিসকে অগ্রহণযোগ্য বিবেচনা করার জন্য কোন জিনিসের হালাল জাস্টিফাই করার জন্য আবার হারাম কি করার জন্য জাস্টিফাই করার জন্য তারা আকলকে কি করেছে একটা উৎস হিসেবে গ্রহণ করেছে ফলে দেখা গিয়েছে যে মানে আকল দিয়ে তাদের অনেক জিনিস বুঝতে পারেনি এটা স্বাভাবিক বিষয় কারণ শরীর তো আমরা এমন কতগুলো বিষয় আমাদের আছে ইসলামের মধ্যে শুধু ইসলামের মধ্যে নয় বরং মানুষের জীবনেও এই জিনিসগুলো আছে যেগুলোকে মানুষ মেনে নিতে হবে যেগুলোকে মানুষ কি করতে হবে বিশ্বাস তারা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে যেহেতু আকলকে প্রাধান্য দিয়েছে এরপরে দ্বিতীয় নম্বর যেই মৌলিক আরেকটি মাসদার উত্তালাককেই তারা সংগ্রহ মানে সংযোজন করেছে যেই আলোচনা তুল যে মা যেটাকে কখনো কি করে নাই মাজদার হিসেবে উৎস হিসেবে জ্ঞানের বা নলেজের সোর্স হিসেবে যেটাকে কখনো কি করেন নাই আলোচনতল জামাত গ্রহণ করেন নাই আর সেটাকে তারা কি করেছে মানে সোর্স হিসেবে অতিরিক্ত সোর্স হিসেবে গ্রহণ করেছে সেটা হচ্ছে আর রায় নিজেদের বিবেচনা মানে নিজের একটা অভিমত সেখানে সংযোজন করেছে অনেকগুলো অভিমত তারা নিজেরা সংযোজন করেছে যেগুলো মূলত শরীয়ার দৃষ্টিভঙ্গিতে যেগুলোকে মানে কেয়াস বা রায় বলা হয়েছে মানে সেগুলোকে তারা নিজেরা নিজেদের উৎস হিসেবে গ্রহণ করার কারণে যে সমস্ত বিষয়ে ক্যাস বৈধ নয় বা যে সমস্ত বিষয়ে ক্যাস করার কোন অবকাশ বা সুযোগ নেই সে সমস্ত বিষয়ে তারা চেষ্টা করেছে ক্যাস করে সাব্যস্ত করার জন্য ক্যাস করে সাব্যস্ত করার জন্য যেটি সরিয়া ফলে দেখা গিয়েছে সেখানে ক্যাসের কারণে তারা অনেকটা ভ্রষ্টতার দিকে অগ্রসর হয়েছে এবং নিজেরাও ভ্রষ্ট হয়েছে বা নিজেদের যেই ষয়টি তারা তুলে ধরেছে সেই বিষয়টি সঠিক তথ্যে সঠিক গন্তব্যে পৌঁছতে পারেনি বা সঠিক তথ্যে তারা পৌঁছতে পারেনি এরপরে আমরা আলোচনা করেছিলাম যে সমস্ত বিষয়ে আলোচনা তুল যে মাথার সাথে আকিদাগতভাবে তাদের বড় ধরনের বিরোধ তৈরি হয়েছে এগুলো গত ক্লাসে অনেকগুলো আলোচনা হয়েছে প্রথম যে বিষয়টি আলোচনা করেছিলাম সেটা হচ্ছে তারা বলেছে সর্বপ্রথম ওয়াজিব হচ্ছে বন্দারুফর আল্লাহুল আলমিনের মারেফা আল্লাহরুল আলমিনের মারেফা বা পরিচিতি আমরা এখানে অনেক দীর্ঘ কথা আলোচনা করেছি এবং বলেছি যে মারফাত আল্লাহ তালার পরিচিতির বিষয়টি আল্লাহ রব্বুল আলমিনের তৌহিদের উপর নির্ভর করেছে আলোচনত জন্য বলেছে সর্বপ্রথম ওয়াজিব হচ্ছে কি আল্লাহ তার মা নয় মার শুধু একটা একটা বিষয়কে বোঝায় কিন্তু তৌহিদের মাধ্যমে মূলত সকল বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকে দ্বিতীয় নম্বর যে বিষয়টি আমরা আলোচনা করেছি যেটি আলোচনা তোল জামায়াতের আকিদার সাথে তারা দ্বিমত পোষণ করেছে সেটা হল তারা বলেছেন যে হালাল এবং হারাম ইত্যাদি সাব্যস্তর ক্ষেত্রে মূলত আকলের একটা কি রয়েছে প্রভাব রয়েছে এবং আকলের মাধ্যমে আমরা এটা উপলব্ধি করতে পারি এ কাজের ভালো এবং মন্দ যেভাবে আমরা উপলব্ধি করতে পারি তেমনিভাবে হালাল এবং হারাম এটাকে আকলের মাধ্যমে উপলব্ধি করতে পারি তৃতীয় নম্বর বিষয়ে আলোচনা হয়েছে সেটা হলো তারা বলেছেন কোরআন কারিমের মধ্যে মাজাজ রয়েছে রয়েস কোরআনকারিমির মধ্যে কি রয়েছে মাজাজ রয়েছে আমরা বলেছি মাজাজ একটি রূপক রূপকর্থ রয়েছে কোরআনের মধ্যে কোরআনের মধ্যে রূপকথা রয়েছে আল্লাহ রবুর আল এটাকে সরাসরি বুঝতে পারেন নাই এই রূপক শব্দ দিয়ে ব্যবহার করেছেন বা রূপকর্থ নিয়েছেন এ নিয়ে দীর্ঘ আলোচনা রয়েছে এবং আমরা সেখানে শেখুল ইসলাম এমনতাই মিয়া রহমতুল্লাহের বক্তব্য বলেছি তিনি বলেছেন কোরআনে কারিমের মধ্যে মূলত শরিয়ার কোন বক্তব্যের মধ্যে মাজাজ নেই যদি মাজাজের কথা এটা স্বীকার করা হয় তাহলে যে কেউ এসে বলতে পারে যে এ একটা মাজাজ এটা রূপকর্থ যেমন ইয়াদ হাত তাদের হাতের উপর এটা স্পষ্ট কথা কারণ আরেকজন এসে বললো যে মানে আপনি কি বলছেন আল্লাহ হাত এটা তো রূপকর্থ এখানে আল্লাহ রূপকর্থ ব্যবহার করেছে। মূলত কোরআনে কেরিমের বলতে আল্লাহ আবুল আলমীর রূপকর্থ ব্যবহার করেননি এবং কোরআনের মধ্যে উপকর্থ বা যেটাকে বলা হয়ে থাকে সেটা নেই এটা হচ্ছে একটি এবং এক্ষেত্রে নামের অনেক বিস্তর আলোচনা রয়েছে দীর্ঘ কথা রয়েছে কিছু কথা আলোচনা করেছি আজকের পয়েন্টে আমরা আসবো এরপরে চার নম্বর যে পয়েন্টটি নিয়ে আজকে আলোচনা সেটা হচ্ছে আল্লাহ সুবাহ তৌহিদ এর ব্যাপারে আহসুল জামাতের আকিদার সাথে তাদের তৌহিদের সংজ্ঞার মধ্যে বা আলোচনার মধ্যে একটু পার্থক্য রয়েছে তাদের কিতাব গুলোতে যা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে তার কোন ভাগ নেই কোন অংশ নেই তাহলে এখানে কি সাব্যস্ত হচ্ছে আল্লাহ সুবাহ আল্লাহ তালা কি সাব্যস্ত হচ্ছে তার কাজের ক্ষেত্রে একক লাহ এই জাতির মাস্তু আর এই সৃষ্টি জগতের সৃষ্টির ক্ষেত্রে তার কেউ শরিক নেই এটা হল তৌহিদের সংজ্ঞা করা হয়েছে আফায়ারের কথা বলা হয়েছে কিন্তু বান্দার আফায়ার কোন দিকে যাবে উলুহিয়তের মৌলিক যে বিষয় রয়েছে এই বিষয়ে তারা তৌহিদের মধ্যে অন্তর্ভুক্ত করে নাই তৌহিদের মধ্যে অন্তর্ভুক্ত করে নাই এই জন্য যারা মাতুরি দিয়ে আকৃদা বিশ্বাস পোষণ করে তাদের কথা হচ্ছে মানে তৌহিদুরুবিহার ঘোষণা দিলেই যথেষ্ট হয়ে যাবে আর তৌহিদুর রুহিয়ার কোন প্রয়োজন নেই তাহলে তৌহিদ সাব্যস্ত হয়ে যাবে এই কারণেই তারা যে সমস্ত সমস্যার মধ্যে পড়েছে এক নম্বর সমস্যা হল তৌহিদুরবুবিয়া এবং তৌহিদুর রুহিয়া ভিন্নভাবে করে নেয় কোথাও তহিদুল এবং তহিদুলাকে কি করে নাই ভিন্নভাবে আনে নাই সব একসাথ করে দিয়েছে তহিদুল বুবি এবং উলহিয়া আলোচনা সব একসাথ করে দিয়েছে এবং সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে তহিদুল বুবিয়াকে তহিদুল রুহিয়ার বিষয়টি একেবারে মানে সামান্য আলোচনা বা কখনো আলোচনা করেছে কোনো যেমন আমরা যদি দেখি মধ্যে তাহলে আমরা দেখবো যে একেবারে তৌহিদুল বিষয়টি মোটে আলোচনার মধ্যেই আনে একেবারে শেষ দিকে একটা চ্যাপ্টার এনেছে কাজ সমূহ আল্লাহ রাবুল আলমের সৃষ্টি মানে এটা যে আল্লাহ রবগুল্লামের হক একথা আর আলোচনা করা নাই এগুলো আল্লাহর সৃষ্টি একথা বোঝানোর জন্য এই আলোচনাটুকু নিয়ে এসেছেন এই তারা তৌহিদুর উলুহিয়াকে সবচেয়ে বেশি ইগনোর করেছে এটা হল এক নম্বর কথা দ্বিতীয় নম্বর যে সমস্যাটুকু হয়েছে সেটা হচ্ছে মুশিক তাদের কাছে তৌহিদ বিবেচিত হয়ে যাচ্ছে যেহেতু উলুহিয়াতের বিষয়কে তৌহিদের মৌলিক বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত করে নাই অথচ আল্লাহ এবং আল্লাহ রবীন্দ্রি দাওয়াত আপনি যদি দেখেন সুরে আরাফের মধ্যে নূর হালি হিসায়ত থেকে এই দাওয়াতের কথা শুরু হয়েছে প্রত্যেকটা নবীর একই বক্তব্য ছিল সেটা হচ্ছে তৌহিদুল উলুহিয়া সম্পর্কে তারা কি করেছেন আলোচনা দিয়েছেন তারা বলেছেন আর আল্লাহ রব্বুল আলমিন ছাড়া তোমাদের প্রকৃত কোন ইহা নেই এই দাওয়াত সমস্ত নবীদের ছিলেন তো এই দাওয়াতের বিষয়ে তারা মূলত এই বিষয়টাকে কি করেছে মোটেও গ্রহণ না করে মূলত মুশেক তাদের মধ্যে তৌহিদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে যেহেতু তারা তৌহিদের যদি কেউ আল্লাহ রব্বুল আলমকে ঘোষণা দেয় যাবে এবং এটাই তৌহিদ হবে তৃতীয় নম্বর যেটা হয়েছে সেটা হল আলোচনাতুল জামাতের যেহেতু আলোচনাতুল জামাত তৌহিদুল রুহিয়াকেই প্রাধান্য দিয়েছে এবং তৌহিদুল লুহিয়া এবং তহিদুর দলিলের দরকার যে সমস্ত মানে জ্ঞান নির্ভর বা যুক্তি নির্ভর এভিডেন্সের দরকার সেই এভিডেন্স দ্বারা কাছে যায়নি তাদের আলোচনার মধ্যে আল্লাহ আল্লাহ রব আিন যে কথাগুলো বলেছেন এবং এবং রাসুলগান যে কথাগুলো বলেছেন সেগুলো দলিল হিসেবে এসেছে কারণ বেদুইন ব্যক্তি তাকে যদি আপনি এমন দলিল দেন যে দলিল সম্পর্কে তার কোন জ্ঞান নেই তাহলে সে কি আল্লাহ করতে পারবে আল্লাহ তারা সহজ করেছেন তার আল্লাহর আল্লাহ খালা কামাফ ইসলাম তিনি আসমান জমি যা আছে সব সৃষ্টি করেছেন সহজ কথায় বলে দিয়েছেন সেখানে আর এমন কোন দলিল নিয়ে আসেননি যে দলিলের মাধ্যমে আল্লাহ তালার অস্তিত্ব সাব্যস্ত করতে হবে এটা দীর্ঘ আলোচনা করতে হবে যে আল্লাহ রব্বুল আলমীর অস্তিত্ব এইভাবে সাব্যস্ত করতে হয় এই ধরনের কোন মানে নির্ভর দর্শন নির্ভর কোন সম্পৃক্ত করেননি কিন্তু দেখা গিয়েছে তৌহিদ সাব্যস্ত করার জন্য এই ধরনের দলিল এবং ধরনের বিষয়গুলো যেগুলো আলোচনিত জামা কখনো উল্লেখ করেননি সেগুলোকে তারা কি করেছেন সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন ফলে তাদের সাথে যারা তা এর অস্বীকার করেছে নাস্তিকরা যারা আল্লাহর অস্বীকার করেছে এই সংঘর্ষে তারা এদেরকে রদ করার জন্য বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়েছে কিন্তু আলোচনা জামাত মূলত এই কাজ করেনি যেহেতু এদেরকে রদ করার কোন প্রয়োজনই নেই যেহেতু আল্লাহর সুবাহ তালার উভেদ সাব্যস্ত করার জন্য আল্লাহ হাব্বুল আলমিন কোন রবি এবং রাসুরকে প্রেরণ করেনি এবং কোন প্রয়োজনীয় বিষয় নয় কেন প্রয়োজনীয় বিষয় নয় কিন্তু আল্লাহ হাব্বুল আলমিন এই সৃষ্টি জগতের সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ সুবান তারা এক এবং একক তার কোন শরিক নেই এটা একেবারে সহজ বিষয় ফলে আহ শুনিতল জামাতের সাথে তাদের তৌহিদের ক্ষেত্রে একটু দৃষ্টিভঙ্গিগত কি হয়েছে পার্থক্য সৃষ্টি হয়েছে এটি হল তৌহিদের তৌহিদ সাব্যস্ত করার ক্ষেত্রে কিন্তু আল্লাহ সুহানবালাহের নামের ব্যাপারে আল্লাহবুল আলমিনের নামের ব্যাপারে সেফাতের ব্যাপারে নয় সেফাত এবং নাম দুইটা ভিন্ন নাম হচ্ছে যেগুলো আল্লাহুল আলমিন নাম হিসেবে এসেছে কোরআন অথবা আদিসের মধ্যে যেমন আর রাজ্জাক আল খালেদ আর রহমান আর রাহিম তারপরে যেমন আল গাফু আল ওয়দুদ এগুলো আল্লাহ তালার কি এগুলো আল্লাহ তালার নাম এর মধ্যে কিছু কিছু নামের মধ্যে সিফাত রয়েছে নামের মধ্যে কি রয়েছে সেফাত রয়েছে তো নাম নাম এবং সেফাত বিভিন্ন বিষয় আল্লাহ সুবাহের সাথে আল্লাহ তারা বলেছেন সেগুলো ঠিক আছে এবং সেগুলো আমরা সাব্যস্ত করি আর আল্লাহ হাবুল নাম সাব্যস্ত করার ব্যাপারে যেই দলিল বা পদ্ধতি সেই পদ্ধতি আহলুসিনতুল জামাত যেটা বলেছেন সেটাকে স্বীকার করেছে আল্লা উপর সাব্যস্ত করব না তারা নামগুলোকে ঠিক সেভাবেই সাব্যস্ত করেছে এবং এক্ষেত্রে আলোচন সাথে কি করেছে ঐক্যমত পোষণ করেছে তবে আল্লাহ রব্বুল সাথে তার নামের সাথে কয়েকটা নাম যোগ করে দিচ্ছে কয়টা নাম কি করেছে যোগ করেছে এক নম্বর আল্লাহ সুবান যোগ করেছে সেটা হল আর কি আল্লাহ তালা কোন নাম আছে কিনা আল্লাহ তালা কোন নাম আছে আব্দুল সানে শুনছেন কিনা হ্যাঁ কিন্তু আপনি দেখতে পাবেন তাদের সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ সুবান তালাকে শানে উল্লেখ করেছেন শাহানে হচ্ছে জিনিস মানে সৃষ্টিকারী তৈরিকারী যেহেতু মাকলুকাতকে তিনি তৈরি করেছেন এই জন্য তার নাম হচ্ছে আর একটা হচ্ছে আল্লাহ সুবানি কাদিমা আপনার জানেন কিনা হ্যাঁ এটা যোগ করেছে বলছি কেন যোগ করলাম যে এটা আল্লাহ তালার মানে নাম হিসেবে মানে হতে কোনো আপত্তি নেই যেহেতু বিবেক দ্বারা বুঝা যায় যেহেতু স্নু হচ্ছে সৃষ্টি হচ্ছে এই পৃথিবী সুতরাং সৃষ্টির সানের স্রষ্টা তিনি সানে হিসেবে তাকে নাম করলে কোনো অসুবিধা হয় না বিবেক সাব্যস্ত বলছে সানে আল্লাহ তারা নাম হতে পারে আর কাদিম কেন বলেছে হ্যাঁ আল্লাহর আগে তো কিন্তু আল্লাহ তারা অনাদিছে তিনি এটার জন্য আল্লাহ তালা নিজে একটা তার নাম উল্লেখ করেছেন করছেন কিনা কি নামটা আল্লাহ বলতে পারবেন আসলে আলম মাসা আল্লাহ মাসা আল্লাহ হ্যাঁ সেই সত্তা যার আগে আল্লাহর কেন সাব্যস্ত করতে যাবো আল্লাহ রাবুল আলমিন ছাড়া অন্যের জন্য আচ্ছা যেখানে অনেক কথা রয়েছে সেদিকে আমি যাচ্ছি এটা সময় কম আর যাচ্ছ আল্লাহ রাবুল আলমিনের জন্য আর একটা সত্তা আল্লাহরুল আলমিনের জন্য নাম সাব্যস্ত করেছে কিতাবের মধ্যে এগুলো আমরা ছোটবেলা মানে পড়ছি শুধু পড়ছি না বইয়ের সমস্ত এই থেকে আত্ম থেকে বান্ত পর্যন্ত মুখস্থারবুল আলমের পরিচয় দিয়েছে এই শব্দ দিয়ে পরিচয় দিয়েছে আকায়দির মধ্যে মানে আল্লাহ হাবুল আলমিনের জন্য জাত শব্দকে মানে তারা কি করেছে নাম সাব্যস্ত করেছে জাত হচ্ছে সত্তা বোঝায় মানে এমন সত্তা যে সত্তা মানে সর্বসত্ত্বা আর কি এটা বোঝার জন্য জাত শব্দটা আল্লাহ সব তারা জন্য ব্যবহার করেছে মূলত আহ জামাত এই তিনটি শব্দ ব্যবহার করেনি বলছে নাকি এই তিনটি নাম আল্লাহ হাবুল আলমিনের যেহেতু কোরআন এবং হাজিজ দ্বারা সাব্যস্ত হয়নি ওহিত দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়নি সুতরাং এটা সাব্যস্ত করার কোন সুযোগ নেই এজন্য তারা সাব্যস্ত করেননি আমাদের দেশে দেখা যায় যে আরো অনেক নাম সাব্যস্ত করে এগুলো আমরা এই দেশের অনেক আলেমকে দেখতে পাই যে তারা এটাকে বলে থাকে যেমন আল্লাহ সুবান তারাকে তারা খুদা বানিয়ে সাব্যস্ত করেন এবং এর প্রয়োগ ব্যাপক করেছে আল্লাহর উপর ক্ষোধা শব্দ ব্যবহার করা হয় তার নাম হিসেবে ব্যবহার করে দেখা যায় যে আল্লাহ এর বিপরীতে তারা ক্ষুদা শব্দ ব্যবহার করেন এবং অধিকাংশ ক্ষেত্রে তারা সেটা নাম হিসেবে ব্যবহার করে থাকেন এবং তাদের কোন মুরব্বীকে প্রশ্ন করা হয়েছে যে ক্ষোধা বললে আল্লাহ রাবুল আলমিনা বলছে না কোন অসুবিধা তো নেই কিন্তু তাদের দলিল অনুযায়ী যদি আমি বলি যেটা অসুবিধা হবে কিনা অসুবিধা হবে কিনা হবে যেহেতু তারা বলেছে আল্লাহ রবুল আলমীর সমস্ত নাম হচ্ছে ওহিনির্ভর তো এই আল্লাহ রাবুল আলমিন কোথাও ক্ষুধা তার নাম সাব্যস্ত করেছেন কিনা তালে তাদের বক্তব্য অনুযায়ী তাদের না কিন্তু বলেছেন আমাদের রুব্বি আল্লাহ তারাকে কোদা বলে মানে কি পেয়েছে মানসিক প্রশান্তি পেয়েছে এই জন্য আল্লাহকে খোদা বলে অথচ আল্লাহ রাসুল সাল্লাহুল ইসলাম সবচেয়ে বেশি যদি আল্লাহ রব্বুল আলহামিনের নাম উচ্চারণ করে সবচেয়ে বেশি যিনি আল্লাহ কিন্তু এখন মনে হয় আল্লাহ রাবুল আলমিনকে খোদা বলে নাকি সবচেয়ে কাছে কাছে বুঝায় একজন আমাকে আমি বলতেছিলাম যখন বলে যে এটা নাকি অনেক বেশি কাছে বুঝায় আমি বললাম যে না আপনার কাছে কাছে বুঝায় আবার আমার কাছে অনেক দূরে বোঝায় আমার কাছে মনে হয় যেন আমার আল্লাহ সুবান তারাকে আপনি বিকৃত করতেছেন বলে যে না এটা অনুবাদ হতে পারে অনুবাদ হতে পারে কারণ আমি বললাম যে হ্যাঁ অনুবাদ যদি হয় তাহলে আমি বলবো যে আমার নাম হচ্ছে সাইফুল্লাহ আপনি যদি আমার নাম অনুবাদ করে আমাকে বলেন আমি এটা এগ্রি করবো না যদি আমি এগ্রি না করি তাহলে আল্লাহ আব্বুল্লামের নামকে আপনি অনুবাদ করতে যাবেন কেন কি কারণে আমরা অনুবাদ করবো মুদ্রা কথা হচ্ছে যেটা মূল কথা হচ্ছে যেটা সেটা হল মূলত যে উসুল তারা গ্রহণ করেছে সেই উসুল অনুযায়ী এটা সঠিক নয় এই দেখা গিয়েছে যে মাতুরি আলমিন নামের ব্যাপারে যদি উসুল ঠিক করেছে ঠিক উসুলে কি করেছিল গ্রহণ করেছিল কিন্তু সমস্যা হয়ে গিয়েছে উসুলের ক্ষেত্রে সাব্যস্ত করার ক্ষেত্রে কিছু জিনিস কি করেছে যোগ করে দিয়েছে এই জন্য যখন আপনার আকিদায় তহাবিও পড়বেন মতনুল আকিদার মধ্যে দেখবেন যে মানে আবু জাফরাতহাবি রহমতুল্লাহ আলাই মানে মায় উনি এই আলিমান মতো দিন দিনের মধ্যে এত মানে বিশাল জ্ঞান অধিকারী এবং আকিদার মৌলিক বিষয় সম্পর্কে তিনি লিখেছেন কিন্তু সেখানেও কাদিম শব্দ আল্লাহ রব্বুল আলমিনের নাম হিসেবে উল্লেখ আল্লাহ তালার জন্য উল্লেখ করেছেন অথচ আল্লাহ তালা তার নামের জন্য কাদিম শব্দ ব্যবহার করেননি কারণ এই শব্দের মধ্যে অনেক গর্হিত বিষয় রয়েছে এ বিষয়ে বিস্তারিত আলোচনা সেখানে আছে আপনারা হয়তো যারা পড়েছেন বলতে পারবেন এখানে সময় নেই এই আমরা মূল কথা আসি সেটা হল আল্লাহ রব্বুল আলমিনের স্মায়ের ব্যাপারে তাদের এই বিভ্রান্তি তৈরি হয়েছে এবং তারা আহলিস জামাতের যদিও একটা ক্ষেত্রে কি করেছে অনুসরণ করেছে কিন্তু অনেক ক্ষেত্রেই কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে তারা কি করেছে আহলুসুন জামাতের সাথে একটু ডিফার করেছে আচ্ছা এর পরের পয়েন্ট হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের শেফাতের ক্ষেত্রে আল্লাহ সুমনে হয় তারা সিফাতের ক্ষেত্রে মাতুরিদি ফেরকার লোকেরা বা মাতুরিদি ফেরকা যারা অনুসারী তারা সত্যিকারভাবে ভাবে পদভ্রষ্ট হয়েছে যারা আল্লাহ রাবুল আলমিনের সেফাতের ব্যাপারে সত্যিকার ভাবে হেদায়ত থেকে মাহরুম হয়েছে তাদের মধ্যে একটা গোষ্ঠী এটা হচ্ছে মাতুরিদি ফেরকার লোকেরা আল্লাহ রাবুল আলমিনের সমস্ত সেফাতকে প্রায় অস্বীকার করেছে আর অস্বীকার করার মূল কারণ হচ্ছে যেটা সেটা হল আমি প্রথমেই বলেছি আল্লাহ রাব্বুল আলমিনের জাত এবং সিফাতের বিষয়গুলোকে তারা আকলিয়াতের মধ্যে মানে বিবেক নির্ভর বিষয়ের অন্তর্ভুক্ত করেছে এখন বিবেক দিয়ে তো আসলে আল্লাহ রিফাত গুলো নয় কারণ আল্লাহ রাব্বুল আলমিনকেই দেখিনি শেখুল ইসলাম রহমতুল্লাহ নুরিয়ার শেষের দিকে উল্লেখ করেছেন এই বিষয়ে যে তুমি কিভাবে এই কথা বলতেছো আল্লাহ রবুল আলমিন সিফাতের ব্যাপারে আল ফিস সিফাত কাল এরা একটা দলিল হিসেবে উল্লেখ করেছেন যে আল্লাহ রাবুল আলমিনের সেফাত বক্তব্য দেওয়া তার জাত সম্পর্কে বক্তব্য রাবুল আলমিনের ব্যাপারে আমি হয়তো বাড়াবাড়ি করতেছি কিসের ভিত্তিতে আমি আল্লাহ সুবাহের ব্যাপারে বাড়াবাড়ি করতেছি আমি তো আল্লাহ রাব্বুল আলমিনের জাত সম্পর্কে তথ্য দিতে পারবো না অথচ জাতের ব্যাপারে বক্তব্য তার জাত হচ্ছে মহান সত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ জাত তার সত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ জাত বলছে হ্যাঁ বলেন সিফাতের ক্ষেত্রেও তাহলে বেঁচে গেলেন কিন্তু সেটা না বলে যেহেতু সিফাত কি করেছে অস্বীকার করে তাহলে তো আল্লাহ থাকে না ঠিক না তখন তারা একটু বিবেক খাটেছে বিবেক খাটে আল্লাহ রব্বুল আলামিনের জন্য মেহরবানি করে আটটা সিফাত করেছে স্বীকার করেছে কয়টা করেছে এটা একই যারা মাতুরি দিয়ে আঁকিতে বিশ্বাসী তারাও এই আটটা সিফাতকে স্বীকার করেছে যেহেতু এই আটটা সিফাতকে স্বীকার করা আকল দ্বারা বিবেচনা করা যেতে পারে এক নম্বর হচ্ছে যেটা সেটা হল জীবন মানে আল্লাহ যদি মৃত হন তাহলে তো আল্লাহ রা বুল আলমিনী আল্লাহ না এজন্য তারা বলছে যে হ্যাঁ এটা আমরা বিবেক দিয়ে মানে বিবেচনা করেছি আল্লাহ তালার জন্য তার জীবন আছে তার জীবন আছে এটা হল প্রথম দ্বিতীয় নম্বর বলছে হ্যাঁ যেহেতু জীবন আছে তো জীবন যদি কোন ব্যক্তি থাকে তাহলে আকল দিয়ে বুঝা যায় যে তার ক্ষমতা আছে এরপরে আল্লাহ রাবুল আলমের জন্য বিবেক দিয়ে আরেকটা থার্ড যেটা সেটা হচ্ছে আইলিম সাব্যস্ত করেছে যদি আল্লাহ তালার জ্ঞান না থাকে তাহলে তিনি মানে পৃথিবী সম্পর্কে সৃষ্টি জগৎ সম্পর্কে কিছুই জানবেন না এই বলছে আল্লাহ রাবুল আলমের জন্য জ্ঞান সাব্যস্ত করেছে এরপরে আল্লাহবুল আলমীর জন্য ইচ্ছা সাব্যস্ত করা হয়েছে আল এরাদা এরপরে আসাম হলে শ্রবণ আল বাসর দৃষ্টি আল কালাম কথা কথা আত্মা কুইন হলে সৃষ্টি এই সারটা সাব্যস্ত করেছে কথা সাব্যস্ত করেছে সাব্যস্তটা করেছে মানে ইন ডিটেলস বিস্তারিত কথা যেটা বুঝে সেটা নয় বরং শুধু কথা আল্লাহর জন্য সাব্যস্ত করেছে কথাকে সামনে আলোচনার মধ্যে আসবে কি কথা তারা সাব্যস্ত করেছে আর এখন বলবো যে বাকি সিফাত সম্পর্কে তাদের অবস্থান কি আল্লাহ রাব্বুল আলমিনের বাকি যত সিফাত আছে সেগুলো সম্পর্কে অবস্থান কি বলবো যে হ্যাঁ বাকি যত সিফাত আছে আল্লাহ রব্বুল আলমিনের এগুলো সিফাত জাতিয়া হোক সিফাত ফলিয়া হোক আল্লাহ রব্বুল আলমিনের সত্তাগত গুণ হোক অথবা আল্লাহ রাব্বুল আলমিনের কর্মগত গুণ হোক এইসব কিছুই লয় তাদের কুরুফিনী তাকিল আক্ষ এটা বিবেকের আওতা দিন বিবেক দিয়ে বিবেচনা করার আওতায় আসে না আসার কারণে এগুলো সবগুলোকে আমরা বলবো যে এগুলো আল্লাহ তালা বলছেন কিন্তু আমরা এটাকে কিছু মেনে নিলাম না আর কিছু বললাম যে না অন্য কথা বলবো কি কথা বলবো এটা হল আল্লাহ হাব্বুল আলমিনী সেফাতের ব্যাপারে সর্বমোট মাকালা হচ্ছে শাহরস্তানি তার মিলাল ওয়া নেহালের মধ্যে উল্লেখ করেন সর্বমোট মাকালা হচ্ছে আল্লাহ রবীফাতের ব্যাপারে আল্লাহ তালার সিফাতে ব্যাপারে চারটি এক নম্বর মাকালা সর্বপ্রথম আবিষ্কার করেছে যারা জাহামিয়ারা এবং মন জেলারা সেটা হল আত্মিল তাহাত আল্লাহ সুবাহ তালার সিফাত গুলোকে সম্পূর্ণরূপে মানে অবান্তর ঘোষণা করা অস্বীকার করা সম্পূর্ণরূপে অস্বীকার করা জাহামিয়া এবং মহতাজারা আল্লাহ সুবানিফাতি স্বীকার করে নাই বলেছে আল্লাহ হব আলমিনের এই সিফাত গুলো যদি স্বীকার করা হোক তাহলে আল্লাহ হবিনের জাতের সাথে সিফাতের কি হয়ে যাবে অবস্থান সমপর্যায়ের অবস্থান হয়ে যাবে ফলে আল্লাহ তালার একাধিক হওয়া বাধ্যতামূলক হয়ে যাবে মানে আল্লাহ হাবুল আলমিন আর এক থাকবেন না একাধিক হয়ে যাবে ফলে আল্লাহ তালার সিফাত সবগুলোকে স্বীকার করেছে যেহেতু এই সিফাতগুলো প্রত্যেকটা সিফাতকে আল্লাহ তালাদের সাথে সাব্যস্ত করতে গেলেই এটা আরেকজন মানে আল্লাহ তালার মর্যাদা চলে আসবে সুতরাং তার বলছে না এটা সাব্যস্ত করব না সমস্ত সিফাতকে অস্বীকার করেছে এটা হল তা আতি আরেকটা গ্রুপ দ্বিতীয় মাকালা হচ্ছে তসবির তসবিহ হচ্ছে আল্লাহ আব্বুল আলমিনকে এবং তার সেফাতকে সৃষ্টি জগতের সাথে সাদৃশ্য দেয়া সামঞ্জস্য করে না। এটা এই তাসমিহের অনেকগুলো গ্রুপ আছে এখানে পাঁচটা গ্রুপ রয়েছে অনেক দীর্ঘ আলোচনা কিন্তু মূল কথা যারা এরা আল্লাহ রাব্বুল আলমিনকে সৃষ্টি জগতের সাথে হ্যাঁ আল্লাহ রাগ করেন আমরা যেভাবে রাগ করি আল্লাহর রাব্বুল আলামিন এমন উঠেন বা নামেন আমরা যেভাবে নামি অথবা উঠি সব কিছু মানুষের মানে আল্লাহ রাব্বুল আলমিনকে একেবারে সৃষ্টি জগতের সাথে তাসমিহ দিয়েছে কাশ্মীহের এই ফেরকা সম্পর্কে শেখুল ইসলাম রহমতুল্লাহ বলেছেন এটা হচ্ছে ধারণা করা হয়েছে এটা হতে পারে ওই সমস্ত গোষ্ঠী যারা আল্লাহ রলামিনকে মূলত এবং সর্বেশ্বরবাদ অথবা অবতারবাদ বিশ্বাসী যারা আছে তারাই বক্তব্য হতে দিতে পারে কিন্তু সত্যিকার অর্থে মানে ইসলামের এই গুণ্ডি থেকে কেউ এই ধরনের বক্তব্য দেয় নাই আল্লাহকে অন্য কিছুর সাথে সরাসরি সাদৃশ্য করে নাই বরং আলোচনিত জামায়াতের বিপক্ষে একদল লোককে বিদ্ধান্ত করার জন্য জামিয়া এবং জেলাদের একটা গোষ্ঠী একটা নতুন একটা দৃষ্টিভঙ্গি আবিষ্কার করেছে যেটাকে তসবি হিসেবে নাম দিয়েছে এই কারণে আলোচনাত জামাতকে তারা সবসময় মুসাবিয়া হিসেবে কি করত নামকরণ করত মুসাবিয়া হিসেবে বলত শেখুল ইসলাম এই তহমদ বা অপবাদ দেয়া হয়েছিল তৃতীয় নম্বর মা করা হচ্ছে উইন তা উইন হচ্ছে অপপেক্ষা মানে অপপেক্ষা অর্থ হয় কিন্তু ব্যাখ্যাও এর অর্থ হয় দুইটাই অর্থ হতে পারে কিন্তু এখানে যেহেতু এটা অপব্যাখা হিসেবেই খাটে অপব্যাখা করেছি তাউল এবং এই তাহিল মূলত রসুল্লাহ সাল্লাহ জীবদ্দশায় তার সাহাবিদের জীবদ দশায় এই তাউলের কোন বক্তব্য কেউ দেয় নাই সর্বপ্রথম এই তাউিলের বিষয়টি নিয়ে এসেছে ময়াতা জেলারা হাত তো সবস্থ করা যাবে না কি করবে না হাতকে এখন বলে যে আল্লাহ রাবুল আলমীর কুদ্রত ক্ষমতা বুঝিয়েছেন দেখবেন আমাদের মসজিদ গুলোতে যখন বক্তব্য আল্লাহ তালা কুদরতি হাত মানে হাত স্বীকার করে না মূলবী মানে কোথেকে শিখে এসেছে যে আল্লাহ তালার কুদরতি হাত তিনি আল্লাহ তালা বলতে হাতের কথা হাদিসের মধ্যে এসেছে হাতের কথা আর তিনি অর্থ করতেছেন কুদরতি হাত সব কিছুই আল্লাহ রুদ্রতির মধ্যে অন্তর্ভুক্ত ঠিক না সমস্ত কিছুই তো আল্লাহ সুমন তালার মধ্যে অন্তর্ভুক্ত সুতরাং আবার কুদরতি হাত কি জিনিস হ্যাঁ আল্লাহ কুদরতি হাত আল্লাহ চোখ যখন আসছে তখন চোখটা জিনিস বলেছেন না চোখ তো আল্লাহ তারা সাব্যস্ত করা যাবে না তাহলে মানুষের মতো হয়ে যাবে আল্লাহ আমার চোখ আছে আল্লাহ আছে কিভাবে কি করতে হবে একটা আল্লাহ রহমত হিসেবে কি করবো রহমতের দৃষ্টি দেখবে সবখানে শুনতে পাবেন রহমতের দৃষ্টি দাও আল্লাহ মানে আল্লাহ তালা দৃষ্টি দিতে পারবে না যদি রহমত না থাকে এটা চিন্তা করেছে কিভাবে সূক্ষ্মকে বিকৃত করেছে এটাকে বলা হয় কি এটাকে বলা হয় তাহিম সর্বপ্রথম জামিয়া মতাজ করেছে মোতাজিরাদের পর মোতাজিরাদের কাছে সবচেয়ে বেশি মানে শিষ্যত্ব গ্রহণ করেছে কে খেয়াল করে কিনা আবুল হাসান আল্লাহরি রহমতুল্লাহ হিয়ারাই তিনি সবচেয়ে বেশি মোতাজিরাদের কাছে ছিলেন যেহেতু আবু আলি আলজুব্বাই হচ্ছে তার শ্বশুর মোতাজিরাদের সবচেয়ে বড় ইমাম আবু আলী আলজুব্বাই হচ্ছে তার শ্বশুর শিশুর কাছে ছাত্র নেওয়ার কারণে আবু অলিবাহী আশারি ফের কারের উদ্ভাবন করে এই আবুল হাসান আশারি দেশ ধরে আবু মনসুর আল মাতুদিও এই তাহবের কিছু কিছু অংশকে কি করেছেন গ্রহণ করেছেন কিন্তু উপরন্ত আরেকটা জিনিস তিনি এমনি কুল্লাফ থেকে নিয়েছে আব্দুল্লাফ কুল্লাবিয়া ফেরকার যিনি প্রধান ছিলেন তার কাছ থেকে নিয়েছে সেটা হল কুল্লাবিয়া ফেরকার একটা বক্তব্য হচ্ছে এরা মনে করেন যে আল্লাহ সুবাহ আছে কোরআন কেনমের মধ্যে যে আয়াত মাধ্যমে আল্লাহ সুবাহ তারা সিফাত সাব্যস্ত করেছেন অথবা হাদিসের মধ্যে আল্লাহাত এগুলো শুধু আমরা এভাবে পড়বো এগুলো কোন অর্থ করব না এগুলো অর্থ আল্লাহর কাছে ন্যস্ত করে দিলাম এটাকে বলা হয় তা এটাও কিন্তু মানে এই মানহাজ বা এই পদ্ধতিও কেউ কেউ অনুসরণ করেছে এই মেথড এম অনেকগুলো ক্ষেত্রে আবার কিছু কিছু ক্ষেত্রে তারা বলেছে আল্লাহ রিনের সিফাতের ব্যাপারে আমাদের কথা হচ্ছে আমরা তাফভিদ করবো তাফভিদকে মানে আল্লাহ তালার উপর ন্যস্ত করে দেবো আমরা বলবো যে এগুলো আল্লাহ ভালো জানেন বুঝিয়েছেন আমরা বুঝি মানে আল্লাহ তালার উপর এই দায় ছেড়ে দিলাম এই দায় কার ছেড়ে দিলাম আল্লাহর ছেড়ে দিলাম এই বক্তব্য সঠিক নয় কেন এই বক্তব্য সঠিক নয় এটা আমাদেরকে জানতে হবে কারণ হ্যাঁ তারা তো ভালোই বলছে যে এর অর্থ আমরা জানি না আল্লাহ রাবুল আলমীর ভালো যাবে কারণ এই বক্তব্য যদি সঠিক হয় তাহলে কোরআনে করিমের অনেক আয়াতকে কে আল্লাহ রাব্দুল আলমীর উপন্যস্ত করে দিতে হবে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম এই বিষয়গুলো আলোচনা করেন নাই এটা প্রমাণিত হবে ঠিক না। যে এই বিষয়গুলো রাসুল্লাহ বুঝেন নাই সাহিরাও বুঝে নাই রাসুল ব্যাপারে জাহেল ছিল। ছিল কি ব্যাপারে জাহেল ছিল ফলে এই বক্তব্য যদি দেওয়া হয় তাকে তাহলে আল্লাহ এবং তার রাসুলের ব্যাপারে আমাদের ধারণা হয়ে যাবে বিরূপ এবং আমরা সঠিক ধারণা লাভ করতে পারবো না এবং সেটা গ্রহণযোগ্য হবে না এই কারণেই মূলত এই বক্তব্য সঠিক নয় বরং রাসুল উল্লাহ সাল্লামু সাল্লাম আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো স্পষ্ট করে জানিয়ে দিয়ে গেছে কারণ সাহাবিরা যদি এই বিষয়ে কোনো অস্পষ্টতা থাকতো। কোন ধরনের অস্পষ্টতা যদি থাকতো। তাহলে অবশ্যই সাহাবিরা সুল্লাহ সাল্লাহলী ইসলামের কাছে এই বিষয়গুলো জানার জন্য চেষ্টা করতেন এবং সাহাবিরা প্রশ্ন করতেন যেহেতু সাহাবিরা এই বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন করেননি বরং সাহাবিরা এই বিষয়গুলো সুল্লাহ সাল্লাহ ইসলাম ঠিক যেভাবে বলেছেন সেভাবে মেনে নিয়েছেন সেভাবে বিশ্বাস করেছেন এবং সেভাবেই এগুলো আমল করেছেন তাহলে এটাই প্রমাণ করে যে এই বিষয়গুলো মূলত আল্লাহ হাব্দুল আলমিন্যস্ত করার বিষয় নয় বরং এগুলো আল্লাহ মানুষদেরকে বুঝার জন্য দিয়েছেন এবং এগুলোর মাধ্যমে আল্লাহ মানুষ যা যে বিষয়ে উদ্দেশ্য করেছেন মূলত মানুষ সে বিষয়ে বুঝতে পেরেছে এখানে একটি কথা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হল কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহান উ যে কথাগুলো এনেছেন এগুলো নিচক শুধু ইমান আনার জন্য আল্লাহ নির্দেশনা রেখেছে আর এই কারণে কোরআনে করিমের এই বিষয়গুলো রসল উল্লাহ সাল্লাহ যখন যেখানে প্রয়োজন ছিল বর্ণনা করার তখন সেখানে সেটা কি করেছে বর্ণনাও করে দিয়েছেন এবং সাহাবিরা ঠিক সেভাবেই বুঝেছেন এখন কেউ এসে যদি একথা বলতে যায় যে না সাহাবিরা এই বিষয়গুলো বুঝেন নাই তাহলে তাকে সেটা প্রমাণ করতে হবে যে হ্যাঁ সাহাবিরা বলেছেন যে আমরা কোরআনিকারিমের এই আয়াতগুলো বুঝি নাই এই আয়াতগুলো মানে আমরা রাসুলাসন কাছ থেকে শুনেছি এবং শুধু বিশ্বাস করেছি মূলত এ ধরনের কোনো আয়াত কোরআনিকারিমের সাব্যস্ত হয়নি বরং সাহাবিরা যারাই কোরআনিকারিমের মানে ব্যাখ্যা দিয়েছেন তা সির করেছেন কোরআন করিম সম্পর্কে রসল সাহ ইসলামকে বর্ণনা দিয়েছেন সবাই কথা বলেছেন যে কোরআন করিমের যা কিছু ছিল সবকিছু রসল উল্লাহ সাল্লা আমাদের কাছে স্পষ্ট করে বলে গিয়েছেন এবং আমাদেরকে জানিয়েছেন কোন কিছু রসুল্লাহ সাল্লা উল ইসলাম প্রয়োজন ছিল বর্ণনা করা কিন্তু বর্ণনা করেননি ওয়াজীব ছিল আলোচনা করা আমাদেরকে জানানো কিন্তু জানাননি এমনটি কখনো ঘটেনি সুতরাং সিফাতের ব্যাপারে মাতৃদী কার লোকেরা আলোচনা করে যা সাথে অনেক দূরত্ব বজায় দূরত্ব চলে গিয়েছে আর এই দূরত্বে যাওয়ার কারণ হচ্ছে দুটি এক নম্বর কারণ হচ্ছে আকল দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে মতাজিরাদের মাধ্যমে প্রভাবান্বিত হওয়ার কারণে মতাজিরারা ঠিক যেভাবে যেভাবে গিয়েছে সেভাবেই তারা আল্লাহ সুবাহন তালাহের সেফাতের ব্যাপারে এই পন্থার অনুসরণ করেছে কিন্তু আল্লাহ হবুল আলমিনের ব্যাপারে তারা একটা কথা বলেছে সাদৃশ্য করা যাবে না উপমা দেওয়া যাবে না এবং ওয়াহুয়ে আল্লাহ রাবুল আলমিন সর্বত্রষ্টা ও সর্বশ্রোতা এই ব্যাপারে কিন্তু এই নীতিমালার সাথে তারা একমত পোষণ করেছে কিন্তু এই রীতিমালার সাথে একমত পোষণ করার পর তাদের কি লাইসা ক্যামিস্ট্রি হিসাই এটাকে কি আসলে সত্যিকার অর্থে তারা কি মানে প্রয়োগ করতে পেরেছে কিনা মূল কথা হচ্ছে না লাইসা ক্যামিস্ট্রি হিসেবে আয়তের মধ্যে আল্লাহ সুবাহ তারা বুঝিয়েছেন যে আল্লাহ রব্বুল আলমিনের সাথে কোনো জিনিসের তুলনা নেই কোন জিনিসকে আপনি আল্লাহ রব্বুল আলমিনের সাথে তুলনা দিতে পারবেন না কোন জিনিসের উপম আল্লাহ রাব্বুল আলমিনের সাথে দিতে পারবেন না মানে আল্লাহ রাবুল আহমিন কোনো কিছুর মতো নন একথা বোঝানোর জন্য কিন্তু তারা এটাকে বুঝতে গিয়ে এমন পর্যায়ে চলে গিয়েছে শেষ পর্যন্ত তারা বলেছেন যে আল্লাহ রাকার যেহেতু তারা মনে করেছেন যে সৃষ্টি হচ্ছে আকার আকৃতি রয়েছে এখন এই সৃষ্টি জগতের সাথে যদি আকৃতির সাথে আমরা আল্লাহ রব্বুল আলমিনকে তুলনা করি তাহলে তো আল্লাহ তালা আকার হয়ে যাবে এজন্য আল্লাহ রব্বুল আলমিনকে তারা এই আয়াত থেকে আবার নিরাকার করে দিয়েছে নাউজবি ফলে তারা আরেকটা বিভ্রান্তি এর মধ্যে কি করেছে এই সূত্রের মধ্যে আরেকটা বিভ্রান্তিতে পতিত হয়েছে মানে অস্তিত্বকে অস্বীকার করতে হবে তার জাতকে কি করতে হবে অস্বীকার করতে হবে তার জাতকে অস্বীকার করার অর্থই হচ্ছে মূলত তার অস্তিত্বকে অস্বীকার করা যেহেতু কোন সত্তার যদি জাত থাকে তাহলে তার ওই জাতের কি থাকতে হবে একটা একটা আকার অবশ্যই অবশ্যই থাকতে হবে সেটা তার জাতের সাথে সামঞ্জস্যপূর্ণ আকার হবে সেটা আমার মতো বা কোন সৃষ্টি জগতের মতো হওয়ার বাধ্যতামূলক নয় যেহেতু আল্লাহ এখানে আল্লাহ তারা তার জাতকে সাব্যস্ত করেছেন এবং তার জাতের মোমাসেল অনুরূপ উপমা কোনো কিছুই হবে না সেটাও সাব্যস্ত করেছেন সুতরাং জাতকেও সাব্যস্ত করতে হবে এবং তার জাতের অনুরূপ কোনো কিছু নেই সেটাও সাব্যস্ত করতে হবে এবং আল্লাহিনকে যদি শুধু নিরাকার সাব্যস্ত করা হয় তাহলে তার দাতকে অস্বীকার করা হবে তার সত্তাকে কি করা হবে অস্বীকার করা হবে আর তার সত্তাকে অস্বীকার করার অর্থই হচ্ছে মূলত তার অস্তিত্বকে অস্বীকার করা নিরাকার মানে কিন্তু কিচ্ছু না আল্লাহ তালা নিরাকার অর্থ কি আল্লাহ তালা কিছু না কিন্তু এ আয়তের মধ্যে কি আল্লাহ তালা কথা বলেছেন যে আল্লাহ তালা লাইসে কামিস কথা বলেছেন আল্লাহ তালা বলেন যেমন লাইসে হুয়াশাহী মানে যদি এটা মানে এই আয়াত থেকে যদি আল্লাহ তালা নিরাকার বুঝতো তাহলে এই আয়াতের মানে আয়াত আরবি আল্লাহ তালা কিছু না তিনি নিরাকার কিন্তু একথা আল্লাহ সুবাহের মধ্যে এখান থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে নিরাকার কথাটা এই বক্তব্যটা মূলত এই আয়াত থেকে যদি তারা আবিষ্কার করে থাকে বা তিনি বুঝে থাকে তাহলে মূলত এটা ভুল বুঝেছে এটা কি বুঝেছে এটা ভুল বুঝেছে আর এর মাধ্যমে আল্লাহ সুবান তালা তহিতকে অস্বীকার করা হয় কিন্তু তার জাতকে অস্বীকার করাই হচ্ছে তার তৌহিদকে অস্বীকার করা জাতকে সাব্যস্ত করতে হবে এবং তার জাতের তৌহিদ সাব্যস্ত করতে হবে তিনি যে একক অদ্ভুত নেই সেটাও আমাদেরকে কি করতে হবে আর সেটা যদি সাব্যস্ত করতে হবে তাহলে আল্লাহুল আলমিনের জাতকে স্বীকার দিতে হবে তার জাতকে স্বীকার দিতে হলে প্রত্যেকটা জাতের সত্তা আছে সত্তার আকার আছে এটাও কি করতে হবে এটাও মেনে নিতে হবে সুতরাং এই কথা বলার কোনো সুযোগ নেই জেলা ইসাকাম ইস্ত্রী হিসাই আল্লাহ তালা নিরাকার এবং এটা দেখা যায় যে এই আকিদা সর্বপ্রথম এই আকিদার সর্বপ্রথম মানে যখন উদ্ভব হয় সুফিরা সর্বপ্রথম এরাকে বড় ধরনের মানে পুঁজি হিসেবে গ্রহণ করে যেহেতু আল্লাহ সুমন তালাকে যদি নিরাকার করা যায় তাহলে আল্লাহ রাব গুলাল আমিনকে সব কিছুতে ঢুকানো যায় বুঝে আসছি ব্যাপারটা এখন নিরাকার যদি না করেন আল্লাহ রব্বুল আলমকে তো আর্শ রাখতে হবে আপনাকে যেটা আল্লাহ তালা বলেছেন আল আস তিনি আর শির উপর আছেন যদি নিরাকার না বলেন তাকে একটা তার জাত সাব্যস্ত হবে এবং তিনি যে আর উপর আছেন সেটা সাব্যস্ত হবে তিনি এই সৃষ্টি জগৎ থেকে যে উল্টে এবং সৃষ্টি জগৎ থেকে যে তিনি সম্পূর্ণ বিচ্ছিন্ন এটা প্রমাণ প্রমাণিত হবে এখন সৃষ্টি জগৎ থেকে তাকে যদি আনতে হয় ঢুকাতে হয় তাহলে আল্লাহ রব্বুল আলমকে নিরাকার সাব্যস্ত করতে হবে এই কারণেই সর্বপ্রথম সুফিরা এটাকে কি করেছে উদ্ভাবন করেছে আবিষ্কার করেছে সুফিরা যখন এটাকে আবিষ্কার করেছে তখন দেখেছে যে হ্যাঁ এটা তো ভালো একটা বুদ্ধি আল্লাহ রাবুল আহমে যখন নিরাকার করবো তখন আল্লাহ সব মধ্যে কি করতে পারবো খুঁজে পাবো তখন সব মধ্যে খুঁজে পাবে আল্লাহ রাবুল্লা আলমকে একদল আল্লাহ সুবান হবে তারা নিজেদের কালের মধ্যে নিয়েছে একজন আল্লাহ আবুল আলমকে নিজের মধ্যে নিয়েছে মনসুর হল্লাজ নিজেই আল্লাহ হিসেবে দাবি করেছে এখন কেউ তাকে আল্লাহ হিসেবে অস্বীকার করার কোনো সুযোগ নেই যেহেতু আল্লাহ তালা নিরাকার হতে পারে আল্লাহ তালার মধ্যে ঢুকে গেছে কিন্তু যদি আল্লাহ আপনি বলতেন যে তিনি নন তাহলে কিন্তু এ কথা সাথে সাথেই মানুষ কি করতো সাথে সাথে অস্বীকার কোন অবস্থাতে মানুষকে বিভ্রান্ত করার কোন সুযোগ থাকতো না থাকতো কিনা থাকতো এমনি তখন বলছে যে হ্যাঁ সব তো আল্লাহ কে বলছে সব আল্লাহ যেহেতু তিনি নিরাকার গাছের মধ্যেও আল্লাহ কুকুরের মধ্যেও আল্লাহ তাকে জিজ্ঞেস করেছে এই কুকুরটা সম্পর্কে বলো কি হ্যাঁ কুকুর আল্লাহ এটাও আল্লাহ কারণ সম্ভাবনা হয়ে গিয়েছে আল্লাহ রাবুল আলম সব কিছুর মধ্যে কি ঢুকে এটাই সর্বেশ্বরবাদ এটাই এটাই সুফিবাদ সুফিবাদের মূল মিশনই হচ্ছে মূলত ওহেদাতুল উজুদ সুফিবাদের উপর যারা কিতাব লিখেছে আমি যতগুলো কিতাব সুফিবাদের উপর দেখেছি সবাই এই ওহদাতুল উজুদের কথা বলেছে সবাই ওহেদাতুল উজুদের কথা বলেছে এমনকি কিছু পীর এমন তার বইয়ের মধ্যে দেখেছি যে সে পর্যন্ত মানে কেউ মানে এ থেকে কেন তার কারণ হচ্ছে অন্যথায় এই পীঠদের মর্যাদা তারা সাব্যস্ত করতে পারবে না তারা কোন রকম আল্লাহ রব্বুল আলমিনকে দিক সেদিক কি করে মানে ঢুকায় টুকায় তারপরে আল্লাহ রব্বুল আলমিনকে বিভিন্নভাবে তার অস্তিত্বকে বিকৃত করে তারপরে নিজেদের এই দাবিগুলো কি করে প্রমাণ করার চেষ্টা করে এগুলো প্রমাণ করার চেষ্টা করে আর এই কারণেই মূলত তারা আল্লাহ রাবুল আলমিনকে নিরাকার সবস্থ করেছে আর মাতৃদ্বীপের লোকেরাও এই ক্ষেত্রে এই বিভ্রান্তির মধ্যে পড়েছে কিন্তু জামাত আল্লাহ সুবান আলহা সম্পর্কে তাদের আল্লাহ রব্বুল আলমিনের জাত সাব্যস্ত করেছে এবং জাহাতের জন্য আল্লাহ রব্বুল আলমিনের যে আকার থাকা দরকার সে আকার সাব্যস্ত হয়েছে কিন্তু এই আকার কেমন এটা আমরা জানি না না এই আকার সম্পর্কে আমরা কিছুই জানি না যেহেতু আমাদেরকে অতিরিক্ত তথ্য আমাদের কাছে যেটা নেই সেটা আমরা তথ্য পরিবেশন করতে পারবো না অতিরিক্ত এরপরে আল্লাহ রাব্বুল আলমিনের মাসেল অনুরূপ বা সাদৃশ্য করে বস্তু কখনো তারা সাব্যস্ত করেনি আল্লাহ রাবুল আলমিনের আকার সাব্যস্ত করলেই যে তার সাদৃশ্য সাব্যস্ত হয়ে যাবে এই বক্তব্য সঠিক নয় এই বক্তব্য কি নয় সঠিক নয় এবং সেটাও আহসিন্তল জামাত প্রমাণ করেছে আচ্ছা এবার এর পরের পয়েন্টে আসি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট মাঝদী লোকেরা আল্লাহ রবুল আলমিনের আমাদের কাছে সবচেয়ে যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি কাছে পাই সেটা হচ্ছে কোরআনুল করিম আল্লাহর কালাম এটা আল্লাহ তাল্লাহ কোরআনিকের মধ্যে কালাম আল্লাহ হয়েছেন আল্লাহর কালাম একেবারে সরাসরি আল্লাহুল্লাহামী এইভাবে বলেছেন এই কুরআনকে এবং আল্লাহ সুবানা আল্লাহ তাল কালাম বলে এখানে রূপক কোন অর্থ ব্যবহার করেছেন আমাদেরকে জানাননি সাহাবিরা কেউ এটা বুঝেননি এটা আকেই কালাম আল্লাহ রাবুল বাস্তব কালাম এটা আল্লাহ তালার কথা এবং তিনি বলেছেন এতে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ আছে কিনা এতে এতে কোন ধরনের সন্দেহ নেই কিন্তু মাহদিফের কার লোকেরা এক্ষেত্রে সবচেয়ে বেশি বড় বিভ্রান্ত হয়েছে বরং এই বিষয়ে আবী রহমতুল্লাহ যারা বর্ণনা করেছে তারাও সবচেয়ে বেশি বিভ্রান্তি বর্ণনা করেছে আবু মতি আল বলি এই বিষয়টি বর্ণনা করেছে আবনীপা রহমতুল্লাহ থেকে এবং এটাও সবচেয়ে বিভ্রান্তিকর বিষয় ছিল আল্লাহ রাবুল্লা আলমিন কালামের ব্যাপারে এরছে বড় বিভ্রান্তি হতে পারে না যদি এটি আবানিফার আকিদা হয়ে থাকে তাহলে তার আকিদা করার কথা অস্বীকার করেছেন সেটা কি হচ্ছে আল্লাহ রাবুল আলমিন কালামের ব্যাপারে আল্লাহ তারা কালাম হচ্ছে সত্তাগত বক্তব্য তারা কথা সত্যাগত মানে মানে আল্লাহ রব্বুল আলম সত্তার মধ্যে এই বক্তব্য আছে বক্তব্য আল্লাহ তারা মুখে আসলে কি করেন নাই উচ্চারণ করেন নাই মুখে কি করেন নাই কথা বলেন নাই এটা তার সত্তার মধ্যে যে কথাটা আছে সেটাই মানে অন্তরের মধ্যে তার যে বাপটা ছিল এই বাবের বহিঃ প্রকাশটা হচ্ছে এই কোরআন বলে নউজ বিল্লাহ এর চেয়ে বিভ্রান্তি মনে হয় আর কোনোটা হতে পারে না মাতুরিদ্বীপের কার যদি বিভ্রান্তি নাও থাকে একটা বিভ্রান্তি কুফুরের জন্য যথেষ্ট মানে এত কঠিন বিভ্রান্তি এটা কুফুরের জন্য যথেষ্ট কারণ আল্লাহ সুবান আর সেটাকে বলতেছে যে এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের অন্তরে একটা ভাব যে ভাবটা আল্লাহ সুবান অন্তরের মধ্যে এসেছে এই ভাবটাকে আল্লাহ রব্বুল আলমিন মানে ফেরস্তার মাধ্যমে অথবা নবীর মাধ্যমে অথবা রাসুলের মাধ্যমে তা করেছেন কি এক্সপ্রেস করেছেন মানে মানে কি করেছেন প্রকাশ করেছেন প্রকাশ করেছেন ঠিক আছে তো এই প্রকাশটুকু যদি হিব্রু ভাষায় হয় তাহলে এটার নাম হয়েছে কি তাওরাত আর যদি ইব্রানি ভাষায় হয় এটার নাম হচ্ছে ইঞ্জি আর যদি আরবি ভাষায় হয় এটার নাম হচ্ছে কোরআন এ সে বড় বিভ্রান্তিকর কথা আর কি হতে পারে এটা হলো মাতৃবৃদ্ধির আঁকি এই আল্লাহ এই কথা তিনি মুখে উচ্চারণ করেননি তিনি বলেননি এবং কেউ সেটা শুনে এই ভাবটা উদ্রেক হয়েছে হয়তো ফেরেস্তার কাছে অথবা নবী অথবা রাসুরের কাছে তিনি এটাকে কি করেছেন শব্দে অথবা কথায় রূপান্তরিত করেছেন কথায় রূপান্তরিত করেছেন এখন এ কথা যদি বলা হয় তাহলে বড় একটা বিষয় এসে গেছে সে বিষয়টি হচ্ছে তাহলে এই কোরআনে করিম যে আমাদের কাছে আছে মা বাইনে দফাই আল কিতাব দুই মানে ইয়ে দিয়ে এটা কি করে কাগজের মাঝে যে আমাদের কাছে যে কোরআন সংকলিত আছে এই কোরআনটা আল্লাহর কালাম কিনা এবং এটা আল্লাহ রব্দুল আলমিনের সৃষ্টি নাকি এটা আল্লাহর কালাম তার সেফাত মাতুরিদে বলতেছে যে না এটা আল্লাহ রব্বুল আলমিনের কালাম নয় এটা আল্লাহ রব্বুল আলমিনের কালামের প্রয়ী প্রকাশ এটা আল্লাহর কালামের কি প্রকাশ এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এবং এটা মাখলুক সৃষ্টি এটা কি সৃষ্টি আল্লাহ তালা সিফাত নয় কেন এটা সৃষ্টি আল্লাহ তালার সিফাত নয় যদি আল্লাহ তালা সিফাত হয় তাহলে এটা তো ধ্বংস হয়ে যাবে এটা তো ফেলবো আমরা পুরে ফেললে তো আল্লাহর ফেললাম আল্লাহ সিফাত ফেললাম তাদের বক্তব্য হচ্ছে আল্লাহ সেফাত কিন্তু আমি ঘুরে ফেললাম তারা কিভাবে এটা সম্ভব এটা কিভাবে সম্ভব হয় যে আল্লাহ তারা সেফাতকে আমি পুরি ফেলতে পারি এই কথাটুকু এই থিমটা বা কনসেপ্টটা সর্বপ্রথম যে ব্যক্তি উদ্ভাব করে উদ্ভাবন করেছে সে হচ্ছে লাভ দুইশো চল্লিশ হিজ্রীষণে চল্লিশ হিজরি সনে এই থিম সর্বপ্রথম লাভ আবিষ্কার করে আল্লাহ কোন অবস্থাতেই আল্লাহ তারা সিফাতকে মেনে নিতে পারতেছে না আল্লাহ রব্ুল আলমিনের কালাম আল্লাহ তারা কথা বলেন অথবা কথা বলেছেন এটা তারা স্বীকার করতে চাচ্ছে না স্বীকার করতে পারতেছে না তারা বলতেছে তাহলে তো আল্লাহ রব্ুর আলমিন আমাদের মতো হয়ে গেল তার কালাম যখন শুনলাম এটা শেষ হয়ে গেল এটা নশ্বর অথচ আল্লাহ রব্বুল আহমিনশ্বর সুতরাং আল্লাহ রব্বুল আহমিন কালাম আল্লাহর সাথে কোন সামঞ্জস্য নেই এখন এই কালাম কি আল্লাহ সৃষ্টি করলেন তাহলে মফলু আল্লাহর সিফাত নয় এই যখন এই বিতর্ক নিয়ে তারা যখন বড় ধরনের তুল কালাম কাণ্ড শুরু করলো তখন এবনিকল্লা দেখলো যে এটাকে কিভাবে সুরাহা করা যায় কিন্তু সুরাহার পদ্ধতি যাবে কোথায় শূন্য দিকে সুরাহার পদ্ধতি যাবে সে কোরআন এবং হাদিসের দিকে যাবে যেহেতু করেছে বিবেক দিয়ে সুরাহা করেছে তখন সে একটা বিবেক দিয়ে বিভিন্ন কোরআন এবং হাদিসের জ্ঞানে আমরা দেখি যে মানে বিবেক দিয়ে একটা কিছু বলে দিচ্ছেন সুন্দর করে সাজাই করে দিচ্ছেন আর বিবেকের উত্তরটা যত বেশি মানুষের কাছে অ্যাকসেপ্টেড হয় কোরআন হাদিসের উত্তর নাও হইতে পারে বুঝাতে পারলাম উল্লাহ আল্লাহ তারা কালামকে যদি মানে সাব্যস্ত করতে হয় তাহলে একটা পদ্ধতি করতে হবে কালাম উল্লাহকে আল্লাহর জাতের সাথে মিশাই দিব আর যেই কথাগুলো আমাদের কাছে আসছে এগুলোকে বলবো যে এগুলো মানে আল্লাহর কালামের ওই ভাব যে ভাবটা অন্তরের মধ্যে এসেছিল ওই অন্তরের ওই ভাবটাই বই প্রকাশ হচ্ছে এটা তাহলে দুইটাই রক্ষা পেল বুঝে আসছে কিনা তাহলে দুই রক্ষা হলো মানে আল্লাহর কালামও রক্ষা পেল আর আমাদের এই আকৃদার কথা মানে বিষয়টি রক্ষা পেল এই জন্য এমনি এই সমাধান নিয়ে আসলো আর এই সমাধানটা কি মূলত আবু মনসুলার মাতুরিদি এটাকেই গ্রহণ করেছে। এমনি কুল্লাম আমি প্রথমে বলেছি আবু মনসুলার মাতুরিদি এমনি কুল্লাভ দ্বারা প্রভাবিত হয়েছে তারা আঁকি দেওয়ার ক্ষেত্রে এগুলো লাভের মাধ্যমে প্রভাবিত হয়েছে ফলে তারা মনে করেন যে মুসা আলী আল্লাহ কথা বলছেন আল্লাহ আল্লাহ বলেছেন কথাই বলেছেন তাই ক্লিমা সম্পদ মানে মানে আল্লাহ রহমান মানে সত্যিকার কথা বলেছেন ঠিক মানে কথা যেটা এটাই বলেছেন যাতে করে কোন রকম উল্টাপাল্টা না করতে পারে আরো শক্ত করে দিলেন কথাটাকে কিন্তু এখন এরা এই আয়ের কি ব্যাখ্যা দিবে মোহাজেলারা বললো যে এই আয়তের আমাদের কাছে ব্যাখ্যা এই ব্যাখ্যা হচ্ছে কি এটা এরকম নয় এটা হচ্ছে আল্লাহ প্রথমে কি ছিল প্রথমে কিন্তু আল্লাহ রাবুল আলমিনে তারা সাবজেক্ট না রেখে তারা মুসা কে সাবজেক্ট তৈরি করে দিয়েছে বুঝে আসছে কিনা মূসা আল্লাহর সাথে কথা বলেছে ফলে তারা এই মানে এত জামেরা থেকে বেছে গিয়েছে কিন্তু এমনি কুল্লাম সে বলল কি না কারণ কোরআনে তেলাওয়াত করেছে ইহুদিরা বিকৃত করেছে কোরআনে কারিমকে এখন কুল্লাভ চিন্তা করলেন যে ইহুদির মতো এভাবে বিকৃত সুযোগ নেই তবে হ্যাঁ যদি আমরা বলি যে আল্লাহ তারা যে মুসার সাথে কথা বলেছেন কি কথা বলেছেন এই কথাটা হচ্ছে কালা এই কথাটা অন্তরের কথা এটা মুসার অন্তরের মধ্যে এমন ভাব সৃষ্টি করে দিয়েছেন যে ভাবের মাধ্যমে এই কথাগুলো মুসা কি করেছেন আল্লাহর পক্ষ থেকে প্রকাশ করেছে তাহলে আমরা বেছে গেলাম কোন দরকার ছিল এই কাজগুলো আপনারা কি মনে করেন আমি মনে করি যে অনেক ফালতু কাজ করেছে। যদি এই কথাটা এভাবে বললে সুন্দরভাবে মানান হয় কিন্তু অসুন্দর এবং বিমান হয় কিন্তু তারপরেও সত্য কথা হচ্ছে এগুলোর কোন দরকার ছিল আল্লাহ সুবান তারা এগুলো থেকে বিনিয়াস আজার আব্দুল আলমিনকে তারা কি মনে করতেছেন আজার আব্দুল আলমিনের সিফাত জাত এগুলো সাব্যস্ত করার জন্য আমাদের দায়িত্ব নয় তিনি যা বলেছেন তাই সাব্যস্ত হয়েছে এবং তাই সাব্যস্ত করবো আমরা এর অতিরিক্ত আমাদেরকে এগুলো নিয়ে আলোচনা করার কোন প্রয়োজন নেই কারণ ওই একই কথা আগে বলেছি শেখুল ইসলাম তার জাত সম্পর্কে তাহলে তার সেফাজ আমরা যেহেতু তার জাত সম্পর্কে আমরা জানা নেই তার সেফার সম্পর্কে আমরা এত কথা বলার প্রয়োজনই এত কথা বলার প্রয়োজন ছিল না কিন্তু দেখা গেল যে এমনি কুল্লাবেরিগুলো শঙ্করে আহ মাতুরি গোষ্ঠী ঠিক একইভাবে এই ক্ষেত্রে বিভ্রান্ত হয়েছে তারা আল্লাহর যে কিতাব আছে এই কালামকে কোরআনকে কালামে নেফসি মনে করে কি মনে করে কালামেসি মনে করে কালামে হাকি কি মনে করে না অথচ আলোচনা তো জামাত রাফিদা হচ্ছে কোরআনে কেরিম হচ্ছে কালামে হাকি কি আল্লাহ রবীন্দ্র এটা আল্লাহ রবুল্লা আলমিন এই কথা বলেছেন এবং আল্লাহ তারা কথা বলেন এবং তিনি কেয়ামত পর্যন্ত তিনি কথা বলবেনি কথা বলাটাই তার সিফাত তার একটা কি সিফাত আল্লাহ রবুল আলমিনের কথা বলাটা একটা সিফাত আল্লাহ রবুল্লা এটাই সাম্যস্ত করতে হবে আমাদেরকে কিন্তু এখন প্রশ্ন আসতে বলেছে তাহলে কথা বললে আল্লাহ তালার কথা কি ধরনের আমি বলি ধর আগের কথাই এই কাইফের বিষয়ে তো আমি আগেই বলেছি যে কাইফের ব্যাপারে মানে এই ধরনের ব্যাপারটা স্টাইলটা কি সেটা তো আল্লাহ রাবুল আমাকে আগেই জানাননি সেটা সেটা আমি জানি না বললে কেইফময় ঝুল এখানে স্টাইলটা হচ্ছে কি আর নোন অপরিচিত যা নেই আমি এটা জানি না যদি এটা জানতাম তাহলে তো আমি আল্লাহ তালা যার সম্পর্কে তথ্য দিতে পারতাম এটা আল্লাহ রবুল আলমিন আমাকে এভাবে জানিয়েছেন এভাবে বলেছেন যে এর কাইফ সম্পর্কে এর ধরন সম্পর্কে আমাদের কি নেই কোন কিছু প্রশ্ন করার সুযোগ নেই কোনো কিছু প্রশ্ন আসবে না এর ধরন সম্পর্কে আচ্ছা এটি হল মাতৃদি ফের কার আল্লাহ রবুল আলমিনের কালামের ব্যাপারে কথা তারা যে আটটি সিফাত আল্লাহ সুবান সাব্যস্ত করেছে আমরা বলেছি যে প্রথমে আটটি সিফাত কি করেছে সাব্যস্ত করেছে তার একটা কিন্তু কালাম এটা কি কালাম মানে কালাম আল্লাহ রব্বুল আলমের জন্য সাব্যস্ত করেছে তাহলে আসলে কি আল্লাহ রব্বুল আলমের জন্য কালাম সেফাতটা কি সাব্যস্ত করেছে কিনা হ্যাঁ আসলে সাব্যস্ত করে নি কালাম যে দিয়ে তারা যেটা বুঝিয়েছে মূলত আসলে এটা মূলত কালাম দিয়ে বোঝায় না এবং এটাকে সমস্ত গলামাই কলাম আহুল হাদিস মহাদিসিন সাহিত্যিক ভাষাবিদ সবাই এটাকে রোধ করেছে কারণ কালাম অন্তরের মধ্যে যদি কারো আমার মনে মনে একটা ভাব আছে এটাকে কেউ কালাম বলবে কি না কথা বলবে কি না মনের ভাবকে কখনো কথা বলা হয় না বলা হয় কি না। এবং সেটাকে দুনিয়ার কোন মানুষ কথা হিসেবে সেটাকে প্রকাশ করে নেই সুতরাং এই অর্থ নেওয়াটাই মূলত আল্লাহ রব্বুল আলমিনের কালামকে অস্বীকার করা আল্লাহ রাবুল আলমীর কালামের সেফাতকে অস্বীকার করা এবং এটা বিকৃত অর্থ বিকৃত অর্থ এর চেয়ে উত্তম হতো তারা যদি বলতো যে হ্যাঁ আল্লাহ রব্বুল আলমিনের কালামের এই সেফাত মোতাজেলারা যেভাবে বলছে সেভাবে আমরা অস্বীকার করলাম এটা এর চেয়ে উত্তম হতো কারণ এখন তারা আল্লাহ আবুল আলমিনের কালামের সেফাত সাব্যস্ত করে আল্লাহ রব্বুল আলমিনের কালামকে তারা মানে আল্লাহর উপর মিথ্যারোপ করে কি করেছে কালামকে অন্য ব্যাখ্যা অন্য অর্থ দিচ্ছে কোনো দরকার নেই আল্লাহর মিথ্যা আরো করতেছে কিভাবে আসতেছি মাতুরীদের আরেকটা আকিদা নিয়ে আমরা আলোচনা করব এটি দীর্ঘ আলোচিত আকিদা এবং এই মাসালা নিয়ে সবচেয়ে বড় খেলাফ হচ্ছে আলোচনা তল জামাতের সাথে আফগানিফা রহমতুল্লাই এবং আনাফি মজাবের আলেমদের সাথে এবং মুরজিয়াদের সাথে এই সেই মাসারাটি হচ্ছে তারা ইমানকে মনে করে থাকে ইমানটা হচ্ছে শুধু অন্তরে কোন জিনিসকে বিশ্বাস পোষণ করা ইমানটা শুধু অন্তরে কোন জিনিসের বিশ্বাস পোষণ করাটাই হচ্ছে ইমান মুখে স্বীকৃতি দিতে হবে এটা হলো শর্ত তবে এটা রুকন নয় আবার কেউ বলছেন যে না রোকনই হচ্ছে তস্তিক বিল খাল অন্তরের মধ্যে বিশ্বাস পোষণ করা এবং এটাই পরিপূর্ণ ইমান এটাই কি পরিপূর্ণ ইমান তাহলে ইমানের এই সংজ্ঞা তারা দিয়েছে এই সংজ্ঞা দেওয়ার কারণে তারা ইমানের ক্ষেত্রে যে সমস্যাগুলোর মধ্যে পতিত হয়েছে এক নম্বর হচ্ছে যেটা সেটা হল ইমানের ক্ষেত্রে সকলের অবস্থান সকলের অবস্থানকে সমান করা হয়েছে কারণ অন্তরের বিশ্বাসটা সকলের সমান তারা মনে করতেছে যদিও অন্তরের এই তাসদিকও কিন্তু কি করে দেরি করে উঠালামা করে তাসদিক কিন্তু সবার সমান হয় না একটা হচ্ছে দৃঢ় প্রত্যয় আর একটা হচ্ছে কি দৃঢ় বিশ্বাস দুইটা এক জিনিস কিনা ইয়াকিন আর একটা হচ্ছে একটা দুইটা এক জিনিস নয় সুতরাং দৃঢ় যখন হবে তখন তিনি একটা বিষয় সম্পর্কে এমন অবস্থায় পৌঁছে যাবেন যে সেক্ষেত্রে সে অবচেতনে চলে যাবে তার মানে চেতনার সেখানে থাকবে না এমন অবচেতনা চলে যাবে যেমন উদাহরণ দিলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন আগুন সম্পর্কে যখন আমরা অবচেতনা যাই আগুন মানুষদেরকে পুড়ে ফেলে পড়ে দে আগুনে পুড়ে যায় না আগুনে হাত দিলে আঙুল দিলে পড়ে যাবে মানে এই বিশ্বাসটা আমার দৃঢ়পত্যায় পৌঁছেছে অবচেতনে চলে গিয়েছে ইয়াকি নিয়ে পৌঁছে গিয়েছে ফলে আমি এখানে যারা আছেন উপস্থিত এরকম যদি ভালো লোক আরো একশো জন এসে আমাকে সাক্ষী দেয় বলে যে আগুরে হাত দেবে আমি কি হাত দিব কিনা আপনারা কেউ দিবেন কিনা এদের বিশ্বাস করবেন এতগুলো মানুষকে অবিশ্বাস করবেন হ্যাঁ অবিশ্বাস করবেন জিনিসটা কোথায় চলে গিয়েছে একেবারে দৃঢ় প্রত্যেক পৌঁছে গিয়েছে বুঝে আসছে হ্যাঁ দৃঢ় প্রত্যেই পৌঁছে গিয়েছে কিন্তু ইয়াকিন এ স্ট্যান্ডার্ড আর শুধু রিচক বিশ্বাসের স্ট্যান্ডার্ড এক নয় বিশ্বাসের স্ট্যান্ডার্ডটা কি আমি বলি যেমন আমরা বিশ্বাস করি যে ওষুধ খেলে আমি হয়তো সুস্থ হতে পারি কিন্তু কারো একেবারেই কম কারো একটু ঠিক কিনা ইনশাল্লাহ হয়ে যাবে আরে খাচ্ছি আর কি আল্লাহ জানেন কেউ দেখুন বিশ্বাস হচ্ছে ওষুধ খেলে ভালো হবে এটা বিশ্বাসের পর্যায়ে গুলো কি করে ভেরি করে থাকে কিন্তু এই বেচারা এই সংজ্ঞার মাধ্যমে ইমানের আর আব্দুল ইমান সমান করে দিয়েছে দুজনের ইমান্ড সমান পার্থক্য হচ্ছে এই লোকটার ভিতরে মুনাফেক ছিল আর মুনাফেক ছিল না পৃথিবীর সমস্ত মানুষের ইমানকে সমান করে দিয়েছে যেহেতু ইমানকে অন্তরের তসদিকের মধ্যে সীমাবদ্ধ করেছে এবং সকলের তসদিককে তারা মনে করে সমান এটা হল প্রথম পয়েন্ট তাহলে এটা বড় ধরনের কি করেছে সংখ্যাপতি বড় ধরনের মানে বিভ্রান্তির মধ্যে পড়েছে দ্বিতীয় যে বিভ্রান্তির মধ্যে পড়েছে সেটা হল ফলে ইমান থেকে আমলকে সম্পূর্ণরূপে ইগনোর করেছে এরজা করেছে বাদ দিয়েছে আমার কোন দরকার ইমানের জন্য আমলের কোন দরকার নেই আমল থাকলে থাকুক না থাকলে নাই জীবনে কোনদিন মানে আল্লাহ শব্দ মুখ উচ্চারণ না করলেও যদি ইমান আনে তাহলে যথেষ্ট বুঝে আসছে কি না। তাহলে সবচেয়ে বড় ধর্মনিরপেক্ষতা বাদী সবচেয়ে বড় মুশেক এমন সে যদি একবার মানে ইমান আনে অন্তরে সে কি হয়ে যাবে তাদের কাছে মুমিন হয়ে যাবে ইমান আর নষ্ট হবে না এটা সরকারি চাকরি হয়ে গেছে আমরা শুনছি যে সরকারি চাকরি নাকি মানলেও যায় না জানিনা আমি ঠিক কি না এটা অনেকটা এই হয়ে গেছে তারা অনেকটা এইবারের করে দিয়েছে। বুঝে আসছে কিন্তু আসলে কি ব্যাপারটা এমন আসলে কি ব্যাপারটা এমন না এটা ইমানের ক্ষেত্রে তাদের চরম দ্বিতীয় বিভ্রান্তি চরম দ্বিতীয় বিভ্রান্তি হচ্ছে যেটা সেটা হলো তারা ইমানকে একেবারেই মানে আমলকে ইমান থেকে এমনভাবে এগুলো করেছে যে আমলের কোনো দরকার নেই অথচ আলোচনাত জামাত আকিদা কখনো পোষণ করেন না বরং এমন কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ইমান কি হতে পারে তরব করলে মানুষের ইমান বিনষ্ট হয়ে যেতে পারে যেমন সলাপ যদি কেউ তরব করে ফাঁকাদুপুরি করবে যদি কেউ মানে আল্লাহ ফাঁকাদ আশ্রাকালে সে শির করল তাহলে বুঝা যাচ্ছে যে মানে ইমান কিন্তু আমলের মাধ্যমে কি হয় যায় বিনষ্ট হয়ে যায় এটাই দেখা যাচ্ছে কিন্তু তারা বলছেন না আমলের কোন দরকারও নেই আমলের মাধ্যমে আমলের উপর ইমানের উঠা নামার কিছুই নেই থার্ড যে বিভ্রান্তি তাদের সেটা হল ইমানের বৃদ্ধি এবং ঘাটতিকে ইগনোর করেছে বাতিল বলছে না ইমান বাড়ে এবং কম এটা এটা সঠিক নন ইমান তো অন্তরের বিষয় এটা আবার বাড়বে আবার কমবে কিভাবে ইমান বাড়েও না কমেও না সকলের ইমান যদি সমান হয় তাহলে না কিন্তু আলোচনা তোল করে না তারা মনে করে থাকেন যে আনুগত্যের মাধ্যমে বিবাহের মাধ্যমে ইমান বৃদ্ধি পায় আর অপরাধ পাচারের মাধ্যমে ইমান মানুষের ঘাটতি হয় এবং ইমাম ইমান কমে যায় ফলে তারা ইমানের ক্ষেত্রে আরেকটি বিষয় হারাম করেছে ইমানের ক্ষেত্রে হারাম করেছে যেটা তারা বলছেন সেটা জানতে হবে ইচ্ছাকে ইমানের সাথে সংশ্লিষ্ট করা আপনাকে একজন লোক এসে বলল আপনি কি মুমেন আপনি কি মুমিন তখন আপনি বলেছেন আহনতুল জামাতের মতে আনুক ইনশাআল্লাহ কিন্তু মাতুরি ফের কাছে না এইস্তেসনা ইমানের সাথে যাইজ নেই তাহলে যে ব্যক্তি বলবে আনামুক মেনুন ইনশা আল্লাহ যদি ইমানের সাথে ইনশা যোগ করে তাহলে এটা কুফুরি এটা কি আসলে ইমানদার হয় নাই কারণ আল্লাহ রবীন্দিন তার ইচ্ছা করছেন সে কিভাবে জানল কথাটা যুক্তি আছে কিনা যুক্তি মানে হান্ড্রেড যুক্তি আছে যুক্তিরাই যে আল্লাহ যে ইচ্ছা করছেন সে ইমানদার এটা মানে কিভাবে সে জানল কিন্তু এই যুক্তির মানে বিপক্ষে কথা হয়েছে আল্লাহ রব্গুলা যত খায়ের ভালো কাজ আছেন সবকিছুর ইচ্ছাকে পোষণ করেন আল্লাহ তারা করে থাকেন এটা তারা বলে গিয়েছে কারণ এগুলো তো আল্লাহ রব্গুলা রহমিনের মানে কৌনিয়ার অন্তর্ভুক্ত ভালো কাজগুলো আল্লাহ রব্লুল্লাহন সার ইয়ার মধ্যে অন্তর্ভুক্ত যেগুলো আল্লাহ শুভানম্ব তারা ইচ্ছা করেন বলেই মানুষ করেন অন্যথায় মানুষ করতে পারে না এটা আল্লাহ তার ইচ্ছার অধীনে এই জন্য যদি কোন ব্যক্তি বলে আনা মুভেন ইনশাল্লাহ বিশুদ্ধ কিন্তু ইনশাল্লাহ বলে ইমানদার হবে না ইমানদার হবে না এরপরে এই বক্তব্যের মাধ্যমে তার আরেকটি বিষয় সমস্যা করেছে সেটা হলো ইমান এবং ইসলাম দুটা পরিভাষা পরিভাষা কটা ইমান এবং ইসলাম পরিবেশা কয়টা দুইটা পরিবেশা ইসলাম বলতে একটা জিনিসকে ইসলাম সম্পর্কে আপনার যখন হাজি জিবরির করবেন তখন দেখবেন কিভাবে উত্তর দিয়েছেন হাজি জিবরির থেকে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন দুইটার মানে উত্তর ভিন্ন দিয়েছেন রাসুর উল্লাহাম ভিন্ন জিনিস কিন্তু মাতুরিদের মতে ইমান এবং ইসলামের মধ্যে কোনো পার্থক্য নেই দুটো একই জিনিস কোন জায়গায় ইসলাম শব্দ ব্যবহার করা হয়েছে কোন জায়গায় ইমান শব্দ ব্যবহার করা হয়েছে কোথাও ইমান শব্দ ব্যবহার করা হয়েছে কোথাও ইসলাম শব্দ ব্যবহার করা হয়েছে বলছে দুটা দিয়ে একটা কথা বুঝায় সেটা হচ্ছে আল্লাহ তালার আনুগত্য অন্তরে বিশ্বাস পোষণ করা আল্লাহর নির্দেশ আর আনুগত্য অন্তরে বিশ্বাস পোষণ করাটাই অন্তরে পোষণ করাটাই হচ্ছে মূলত ইমান এবং ইসলাম কোথাও ইসলাম শব্দ ব্যবহার করেছে কোথাও ইমান শব্দ ব্যবহার করেছে দুই এর মধ্যে কোন ধরনের পার্থক্য নেই তারা মর্জিয়ারা যেই আকিদা পোষণ করেছে ঠিক একই আকিদা তারা কি করেছে পোষণ করেছে কিন্তু আহলসুরত জামাত এক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করেছে আহলুসুরাতের মতে ইমান এবং ইসলাম দুইটাকে একই জিনিস কিরা আপনি কি মনে করেন দুটা এক জিনিস দুটো পার্থক্য আছে পার্থক্যটা কি হবে আপনি বললেন তো মানে তাহলে তো মর্জিয়াদের কথাই হয়ে গেল হ্যাঁ মর্জিয়ারা বলছে যে ইমানের মধ্যে আমল নেই ঠিক না আপনি বলছেন যে ইসলামের মধ্যে ইবার নেই ইমারের মধ্যে ইসলাম নেই একই কথা হয় হল না এতক্ষণ পর্যন্ত ওয়াজ কোনো কাজে আসে আমি বুঝতে পেরেছি যে এই ওয়াজ কি কাজে আসবে কিনা এখন দেখছি এতক্ষণ পর্যন্ত যা ওয়াজ করেছি মানে শেষ পর্যন্ত ওই জিজ্ঞেস করছে যে সীতা পুরুষ নাকি মহিলা এটাই নিয়ে কষ্ট এসে গিয়েছে না ইমান এবং ইসলামের মধ্যে পার্থক্য যেটা সেটা হচ্ছে একটি আরেকটির পরিপূরক এই ব্যাখ্যা যারা দিয়েছেন তারা আসলে ইমার আমুল ইসলাম উভয়টাকেই একটা আরেকটার কি পরিপূরক ইসলাম বলতেছেন যখন একই স্থানে উল্লেখ করা হবে তখন ভিন্ন দিবে যখন ভিন্ন আলোচনা করা হবে তখন ইমান এবং ইসলাম যে বুঝিয়ে নিতে হবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটা একটা পরিপূরক হবার কারণে ইমানের সুল ইসলামকে যখন এসে জিবিল্লা আমিন আলী সালাম যখন প্রশ্ন করলেন তখন কিভাবে উত্তর দিচ্ছেন দেখেছেন কিনা সম্পর্কে আমাকে বলুন তখন ইসলামের উত্তরের মধ্যে তিনি সেখানে সমস্ত বিষয়কে অন্তর্ভুক্ত করে যখন ইমান সম্পর্কে প্রশ্ন করেছে তখন উল্লাহ সালাম বলতেছেন কিনা তাহলে ইমানিয়াতে যে ছয়টি পয়েন্ট আছে সে ছয়টি পয়েন্ট এখানে উল্লেখ করেছেন বিস্তারিত উল্লেখ করেছেন যেহেতু আমার মনে হচ্ছে আমরা আর আজকে মানে তো আমি মূল কথা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হল ইমান এবং ইসলামের ব্যাপারেও মাতুরিদি ফেরকার সাথে আলোসনুল জামাতের দৃষ্টিভঙ্গির সাথে একটু পার্থক্য রয়েছে এবং সেই পার্থক্যটুকু আমরা বুঝতে পেরেছি যে আসলে তারা ইমানকে মূলত শুধু অন্তরের সাথে সম্পৃক্ত করার কারণে আমলকে তারা সম্পূর্ণরূপে কি করেছে বাদ দিয়েছে মূলত আহোসনুল জামাত ইমান এবং আমল এগুলোকে একসাথে কি করেছে সন্নিবেশিত করেছে মূলত ইমানের সাথে যদি আমল সম্পৃক্ত না হয় তাহলে এটা শুধু ইমানের দাবি হবে মূলত ইমান হবে না ইমানে কি হবে দাবি হবে ইমান হবে না এই ইমান আমলকে সাব্যস্ত করে অন্তরে বিশ্বাস মুখের স্বীকৃতি এবং আমল এই তিনটি বিষয়কে মূলত ইমান সামিল করে আসলে ইনশা আল্লাহ তালা যে সমস্ত মাসাইল ব্যাপারে মাদুরিদি ফেরকার লোকেরা আহলোসনতল জামাতের সাথে একসাথ হয়েছে সেগুলো আমরা আলোচনা করব তবে একসাথ হয়ে কোথায় কোথায় মানে একসাথ হয়ে কি হয়েছে একটু মিসগাইড হয়েছে সে বিষয়গুলো আমরা সামনে আলোচনা করবো তবে এই ফেরকা আমাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত সবচেয়ে কাছের ফেরকা এবং আমরা জানি যে এরা এই ফেরকা তাদেরকে তাদের কিতাবের মধ্যে আহুল হক বলে থাকেন নিজেদেরকে আহুল হক বলে থাকেন হাক্কানি আলেম হাক্কানি আলেম প্রায় সব জায়গাতে আমরা শুনতে পাই যে হাক্কানি আলেম বলতে তাদেরকে বুঝায় নিজেদেরকে আহুল হক নিজেরাই দাবি করে আসলে কিন্তু হক তারা তাদের মধ্যে আছে কিনা এটা পরের প্রশ্ন এটা তাদের কাছে প্রশ্ন করে জেনে নিতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে এরাই মূলত নিজেদেরকে আহ নিজেদেরকে আলোচনত জামার দাবি করে থাকেন আলোচনাতল জামাত এই পরিচয় দিয়ে তারা মূলত আজকে মূলত আলোচনাতল জামাত এবং মাতুরিদি ফেরকার আকিদাগত মৌলিক পার্থক্যগুলো আমরা এই আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরতে চাই যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের এখানে যারা তল জামাত দাবি করতেছে তারা সত্যিকার আলোচনাতল জামাত না তারা মাতুরিদি মাতুরিদি মূলত আমাদের দেশে বিশেষ করে বেহুর বহুল প্রচলিত সত্যিকার আলোচনা জামাতের আকিদা থেকে একটু বিচ্ছুত একটু দূরে এই দূরের কথাগুলো আমরা কিছু আলোচনা করলাম ইনশাল্লাহ যদি তৌফিক দিয়ে থাকে আগামী মধ্যে বিস্তারিত আলোচনার মাধ্যমে শেষ করবো প্রশ্নটা আমি একটু কথা বললেন মূলত আল্লাহ সুবানের মধ্যে যে ইসলামকে যে কোল দিয়ে যে কথাগুলো বলেছেন কোরআনে ক্যারিমের মধ্যে যত জায়গায় কোল দিয়ে বলা হয়েছে এর বাকি মানে পরবর্তী যে বক্তব্যটা আসছে কোলের পরে আসলে এটাকে বলা হয় মাকুউলা বলা হয় অর্থাৎ সরাসরি কোড করা আল্লাহর কথা মানে এই আল্লাহ সুবান তারা কোলের পরে কোরআন যেমন কোল হুয়া হুয়া দেখেন হুয়া দিয়ে শুরু করেছেন হুয়া দিয়ে আরবিতে এভাবে শুরু হয় না এটা আল্লাহবুল আলমিনের সরাসরি কোড বক্তব্য এই জন্য ইয়া আইবায়ী এটা আসরাস আল্লাহ নিজের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছেন এই জন্য আল্লাহ তালা আইবাই বলেছেন ইয়া আইবায়ী হ্যাঁ আমার বন্ধা কর মূলত রাসুল উল্লাহ সাল্লাহামকে আমার বন্ধা হিসেবে রাসুলের বন্ধা হিসেবে ঘোষণা দেওয়ার জন্য যেহেতু কোলের পরে যে কথা আসে সেটা হচ্ছে আরমি ভাষা বলা হয় মাকুরা আর মাকুলাটা সময় ইফতেদা এর স্থানে আসে মাকুলাটা মফুলের স্থানে আসে না যদি মফুলের স্থানে আসতো মাফুল বুঝেন কিনা আপনারা মাফুল মূল অবজেক্ট অবজেক্ট যেটা এটাকে ইংরেজিতে অবজেক্ট যেটা এটাকে মাফুল বলা হয় স্থানে আসে না বরং এটা সাবজেক্টের স্থানে আসে মানে সাবজেক্টের স্থানে আসার কারণে মানে এটা কি শুরু হয়েছে এটা দিয়ে কি হয়েছে শুরু হয়েছে বক্তব্য কোলের পরে বক্তব্যটা শুরু হয় তাকে সরাসরি আল্লাহ তারা বক্তব্য কোট করেছেন এ কোলের মাধ্যমে এই জন্য রাসুল্লাহ এভাবে বলতে বলেছেন ওল্লাহ আলাম। ক্রিকেট খেলা বা দেখা যায় কিনা যদি কোনো ও কোনো খেলোয়াড়ের বাসায় দিনের দাওয়াতের প্রোগ্রাম হয় তাহলে সেখানে যাওয়া যাবে কি এবং তাকে উপদেশ দেওয়া যাবে কি ক্রিকেট খেলা থেকে বিরত রাখার জন্য ক্রিকেট খেলা যায়জ খেলা দেখাও যায়জ তবে হারাম কাজ সংশ্লিষ্ট হলে না যায়জ হবে কোনো সন্দেহ নেই কোনো হারাম যদি এর সাথে খেলা ছাড়াও কোনো হারাম যদি এর সাথে সম্পৃক্ত হয় তাহলে এটা না যায়জ হবে খেলোয়াড়ের বাসায় দাওয়াতের জন্য অবশ্যই যেতে পারেন কোনো অসুবিধা নেই এবং তাকে খেলার ব্যাপারে যদি খেলার মাধ্যমে সে শরীরতের কোনো বিধান লঙ্ঘন করে অথবা নামাজ ইত্যাদি নষ্ট করে তাকে উপদেশ দেওয়াতে পারে এবং খেলা থেকে তাকে মূলত যেহেতু খেলা মানুষদেরকে মানে মানসিকভাবে আল্লাহ রব্বুল আলমিনের স্মরণ থেকে মূলত আহ দূরে সরিয়ে নেয় আর খেলার মাধ্যমে মানুষের অন্তর আল্লাহ রব্বুল আলমিনের প্রতি যেভাবে মানে আকৃষ্ট থাকার কথা সম্পৃক্ত থাকার কথা এই সম্পৃক্ততা থেকে দূরে সরে যায় সুতরাং তাকে আপনি সেই উপদেশও দিতে পারেন এটাও উত্তম কাজ যদি যে আপনি খেলা থেকে সরে আসেন কারণ খেলা এটা মূলত খেলতাম অল্লা হাবুল স্মরণ এবং অন্তরকে আল্লাহ হাবুল আলমীর সাথে সম্পৃক্ত রাখার যেই কাজটি থাকে সেই কাজ থেকে অনেকটা দূরে সরে যায় কারণ এটা নিজেকে আনন্দের মধ্যে একটা বিনোদনের মধ্যে মানে মাতোয়ারা করে রাখার মতো বিষয় আর এটা যত বেশি করবে তত বেশি অন্তর মানুষের শক্ত হয়ে যেতে পারে মানুষের অন্তর কি পারে শক্ত হয়ে যেতে পারে আল্লাহ স্মরণ স্মরণের দিকে দাবিত না হয় উল্টা দিকে দাবিতে হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক খেলোয়াড়ি এমন রয়েছে অনেক নয় বরং বেশিরভাগ বলা যেতে পারে ঠিক না বেশিরভাগ খেলোয়াড়ি এমন রয়েছে যাদেরকে যাদের অন্তর মধ্যে আল্লাহ রাসার বিষয়গুলো মুছে গিয়েছে তারা খেলতেছে মনে হয় যেন আখেরাত বলতে কোনো বিষয় আছে তারা সামান্যতম উপলব্ধিও করতেছে না মানে তাদের যে আখেরাত রয়েছে তাদের যে মানে মৃত্যু রয়েছে মৃত্যুর পরে যে জিজ্ঞাসা রয়েছে জবাবদিহিতা আছে এগুলো সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই এমন অবস্থায় তারা পৌঁছে গিয়েছে আল্লাহ রব্বুল আলমিনকে নিরাকার বললে তার অস্তিত্বকে অস্বীকার করা হয় এই বক্তব্যটিকে আবার বুঝিয়ে বলবেন হ্যাঁ কারণ নিরাকার বলতে কোনো কিছুই নেই যেহেতু আল্লাহ রাব্বুল আলমিনে সত্তার জাত সাব্যস্ত হবে না যদি নিরাকার বলা হয় তাকে আল্লাহ রাবুল আলমিনকে জাতকে অস্বীকার করা হবে আর তার জাতকে অস্বীকার করাই হচ্ছে তার অস্তিত্বকে অস্বীকার করা আল্লাহ রাব্বুল আলমিন যদি তার জাত থাকে তার জাতের জন্য এমন একটা সত্তা থাকবে যে সত্তা তার জাতকে বুঝায় কিন্তু যদি নিরাকার বলা হয় তাহলে তার জাতই সাব্যস্ত হবে না যেহেতু কোনো কিছু কোনো কিছুই না নিরাকার বলতে কোনো কিছুকেই বুঝায় না নিরাকার বলা হয় এমন বিষয় যে কোনো কিছুই না যেটা সুতরাং যদি কেউ এই বিশ্বাস প্রসঙ্গ করে তাকে সে আল্লাহ হাবুল আলমিন অস্বীকার করবে আর যে জাতকে অস্বীকার করলো সে আল্লাহ সুবাহ মূলত অস্তিত্বকে অস্বীকার করল এখানে তিনি উদাহরণ দিয়েছেন বলছেন বাতাস নিরাকার কিন্তু তাকে তো আমরা অস্বীকার করি না বাতাস নিরাকার বলতে কি বোঝাচ্ছেন বাতাসের একটা আকৃতি রয়েছে যে আকৃতি তার জাতের সাথে সম্পৃক্ত যার কারণে বাতাসকে কি করা যায় একটা অধীনে আনা যায় আমরা একটা আনতে পারি ধারণ করতে পারি বাতাসকে গ্যাসকে যেগুলোকে আমরা আজকে এগুলোকে ধারণ করতে পারি এগুলোর একটা সত্তাগত কি রয়েছে আকার রয়েছে সেই আকার তার আকৃতির সাথে মানে সামঞ্জস্যপূর্ণ তবে প্রত্যেকটা বস্তুর সত্তা আছে সত্তার সুনির্দিষ্ট কি রয়েছে একটা আকার রয়েছে সেই আকারটুকু মানে মানুষের আকারের মতো হতে হবে অথবা কোন বস্তু আকারের মতো হতে হবে এটা বাধ্যতামূলক নয় তো এই জন্য আপনি বাড়ির রঙ যদি কেউ কেউ বলতে চায় হ্যাঁ প্রত্যেকটা জিনিসের একটা আকৃতি প্রত্যেকটা জিনিসের একটা কি রয়েছে আকৃতি রয়েছে সেই আকৃতিটা তার সত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ তার সত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ যেমন আমরা যদি মনে থাকি যে মানুষের রূপ মানুষের রুহ তার একটা সত্তা এবং এই রুহের কি রয়েছে একটা আকার রয়েছে কিন্তু আমরা রুহকে দেখে কি রাখে হ্যাঁ এটাকে দেখি না এই জন্য মানে প্রত্যেকটা সত্তার জাতের কি রয়েছে আকার রয়েছে এবং সে আকারটুকু মূলত ওই জাতের সাথে সামঞ্জস্যপূর্ণ আহ এটাই আমাদেরকে জানতে হবে জি এস সি এস আল্লাহ তালা নিরাকা তিনি সর্বত্র বিরাজমান ক্ষেত্রে প্রশ্ন আসলে নাম্বার পাওয়ার জন্য আল্লাহ নিরাকা তিনি সর্বত্র বিরাজমান এগুলো লেখা কি যাইজ নাকি সঠিক তথ্য লিখে নাম্বার পাওয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকবে এই বিষয়টি দয়া করে বলুন হ্যাঁ তিনি এটির পরীক্ষার মধ্যে এটা লিখে দিবেন যে মানে আল্লাহ তালা নিরাকার একদল লোক বিশ্বাস পোষণ করে থাকেন থাকেন যে আল্লাহ তালা নিরাকার এবং আল্লাহ সর্বত্র বিরাজমান যদিও এ বিষয়ে মানে অনেক বিতর্ক হয়েছে এ বিষয়ে অনেক বিতর্ক হয়েছে কারণ তাকে অতিরিক্ত কথা লিখতে গেলে সেখানে কি করবে পরীক্ষকের জন্য চুপ থাকবে আলিফলাহা ইত্যাদি বিচ্ছিন্ন হরফ গুলোর অর্থ জানা সম্ভব কি আলিফলা মিম তহা এগুলো মানে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে পুরাণিকিমি যে উদ্দেশ্যে আবার এগুলো অর্থ একেবারে স্পষ্ট এগুলোকে হরুপকাতা আয় বলা হয় তাকে বিচ্ছিন্ন অক্ষর আরবি ভাষার একটা হচ্ছে আলিফ আরবি একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর এবং এই করে আল্লাহ সুবানুয়া তারা অনেকগুলো জিনিস বুঝিয়েছেন কেউ কেউ বুঝিয়েছেন যে এগুলোর মাধ্যমে তোমরা কোরআনে কারীম পর কোরআনকারী রচনা ভাষা তোমাদের এগুলোর মাধ্যমে হয়েছে এগুলো আল্লাহ সুবানুয়া তারা বুঝেছেন কেউ যে নাম আল্লাহ তারা বুঝানোর জন্য এগুলোকে ব্যবহার করেছেন কিন্তু সাহাবায়িক রাম এইগুলো কেন কোরআনিকারীর মধ্যে এসেছে এই জিনিস কাছে স্পষ্ট হচ্ছিল প্রশ্ন না করত তাহলে অবশ্যই মুর্শিকরা বলতো যে তুমি এমন কথা নিয়ে এসেছ যেগুলো আমরা জানি না কিন্তু মুর্শিকরা কথা বলছে কিনা হ্যাঁ মুর্শিকরা বলে নেই যেহেতু তারা জানে যে এগুলো হরফমুখা তাজ আরবি হরক এবং আমি হরুপগুলো আসল উল্লাহ সাল্লাহাম হরুপগুলো কি অর্থ ব্যবহার করেছেন এটাও তারা জানেন যে ব্যবহার করা হয়েছে হরুপের যে অর্থ বুঝায় যেমন কেউ যদি তার কথা বলতে এ বি দিয়ে শুরু করে তাহলে বুঝতে হবে সে এ এবং বি ইংরেজি দুটি অক্ষর ব্যবহার করেছে ঠিক একই এখানে এই দুটি অক্ষর কেউ কেউ বলেছেন কোরআনকারিমের নাম হিসেবে ব্যবহার করা হয়েছে কেউ কেউ বলেছেন সুরার নাম হিসেবে ব্যবহার করা হয়েছে সে আল্লাহ সুবাহ তালা মানে তার হেকমত রয়েছে এগুলোর মধ্যে তিনি কিছু বোঝানোর জন্য কি করেছেন এগুলো উল্লেখ করেছেন তবে মূল কথা হচ্ছে এগুলো হরুফ মানে আরবি হরফ গুলো বিচ্ছিন্নভাবে ব্যবহার করা হয়েছে আর হরফের অর্থ আমরা জানি জনক ব্যক্তি আল্লাহকে সুন্দর যুবকের আকারের স্বপ্ন দেখে দাবি করেছেন এটা সম্ভব কি হ্যাঁ এক ব্যক্তি তো দাবি করেছেন আমরা জানি পত্র পত্রিকায় আপনি বলছেন জনক ব্যক্তি নয় এটা প্রসিদ্ধ ব্যক্তি তো ঠিকই আছে যিনি আল্লাহকে যুবকের আকারে দেখেছেন আহ নিঃসন্দেহে মিথ্যা দেখেছেন কোনো সন্দেহ নেই আল্লাহ রব্বুল আলামিনকে যদি কেউ এভাবে যুবকের আকারে দেখে এবং সেটা মনে করে যে এভাবে দেখেছেন তিনি আল্লাহ সুবানা তাহাকে দেখেন নাই নিঃসন্দেহে এটাই প্রমাণিত হবে আল্লাহ রাব্বুল আলমিনকে যদি কেউ স্বপ্নে দেখে থাকেন তিনি আল্লাহ সুবান ও তারাকে দেখবেন সেইভাবে যেভাবে আল্লাহ রাবুল আলমিনের জাত এবং সত্তার মানে সান এবং মর্যাদা রয়েছে সেই মর্যাদায় মূলত কোন যুবক কোন যুবতী কোন নারী মানে বলছেন যে আল্লাহ আমি নারীর মতো দেখেছি আরেকজনে আল্লাহ তালার সাথে জাল যারা আছে তাদের বক্তব্য এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে আল্লাহ তালার জাত মান এবং সম্মানের সাথে মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ বক্তব্য সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো বক্তব্য যদি কেউ সেটা স্বপ্নের কথা বললেও তাহলে এটা পুফুরি এটা যায় এবং এটা তিনি দেখেন নাই মিথ্যা বলেছেন আল্লাহ করেছেন আবার কেউ কেউ বলে আগে ইমান ঠিক করি তারপরে সালাদ আদায় করবে সমাধান কি না মানে আগে ইমান ঠিক করবে তারপরে সালাত এমনটিও নয় তারপরে সালাদ ইমান একটি আরেকটার মানে মানে দাবি ইমানের দাবি হচ্ছে সালাদ আদায় করবে এবং ইমানের প্রতিরক্ষা হচ্ছে কি সলাদ সুতরাং ইমানকে রক্ষা করতে চাইলে আপনাকে সালাত আদায় করতে হবে এবং ইমানের দাবি পুরো করতে হলে আপনাকে সালাদ আদায় করতে হবে সুতরাং একটা আর একটাকে মানে মানে একটা আগে শুরু করি আর একটা পরে শুরু করি তার কোনো সুযোগ নেই ইমানের ঘোষণা দেওয়ার পরেই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে নির্দেশ দিয়েছেন সলাৎ আদায় করার সাথে সাথেই আর কোনো কথা নেই তখন তাকে সলাদ আদায় করতে হবে তিনি যদি সলাাদ সম্পর্কে নাও জানেন তাকে সালাদ আদায় করতে হবে এবং জেনে নেয়া তার উপর ওয়াচিভ যতটুকু পারেন তিনি ততটুকু সারাদা করবেন এটা তার উপর ওয়াজিব এবং এটা ইমানের দাবি সর্বশেষ শেষ প্রশ্ন হচ্ছে বিষয় বহির্ভূত বিষয় বহির্ভূত আগেই উল্লেখ করে দিয়েছে এটা কি উত্তর দিব না তাই সুরায় ফিল এবং আবাবিল পাখি কি পৃথিবীর পাখি না আল্লাহ আবাবিল কোনো পাখি নয় কোন পাখির নাম নয় এবং এই পাখির সম্পর্কে বর্ণনা এসেছে আব্বাস সহ আলিদালের মধ্যে বর্ণনা করেছেন এগুলো চুরি পাখির থেকে একটু বড় ভিন্ন এই পাখিগুলো মানে পৃথিবীর কোন পাখি হিসেবে কেউ মানে এগুলো। তুলনাদের নিতে হবে একটা মানে ইয়ে করা হয়েছে মানে সাইজ উল্লেখ করা হয়েছে এগুলো এ ধরনের পাখি যেহেতু আল্লাহ সময় তারা আহ এগুলোকে প্রেরণ করেছেন শাস্তি দেওয়ার জন্য আজাবের মানে পাখি হিসেবে আল্লাহ তারা প্রেরণ করেছেন নিঃসন্দেহে এগুলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পাখি এবং আজাব নিয়ে এসেছেন এবং তারা আল্লাহ রাবুল আলমিন তাদেরকে যেভাবে চেয়েছেন সেটাই কাজ সম্পাদন করে শেষ করেছেন পৃথিবীর কোন পাখি যেগুলোকে আল্লাহ রাব্বুল আলমিন মানুষের জন্য সৃষ্টি করেছেন সেগুলোর মধ্যে এগুলো ছিল না এই পাখিটিকে বর্তমানে পৃথিবীতে আছে একই কথা বলে দিয়েছি আল্লাহ আজাবের জন্য প্রেরণ করেছেন আল্লাহ তারা আর সাল্লাহ আলাইহিম এর অর্থ হচ্ছে আল্লাহ তারা নিজে প্রেরণ করেছেন এগুলো পৃথিবীতে মূলত নেই পৃথিবীতে থাকলে আল্লাহ রবুল আলম বলছেন যে পৃথিবী থেকে কি করলাম এগুলো উল আল্লাহ সবান তারা সরাসরি নিজে প্রেরণ করেছেন তারা নিজেই প্রেরণ করেছেন অবসর এই ভাই যে পাঞ্জাবিটা পড়ে আছে এই পাঞ্জাবি ক্ষেত্রে পাতলা তার অংশ দেখা যাচ্ছে কিন্তু সতর ঢাকা আছে তার সতর একদমই ভালোবাসের ঢাকা আছে এই অবস্থায় নামাজ হবে যেহেতু বলেছেন কাঁধ তাকে হবে কিন্তু এই পোশাকটা মূলত যেটা পাতলা পোশাক বিশেষ করে এক ধরনের ইয়ে পাওয়া যায় একবারে পাতলা এটাকে কি বলা হয় থাকে টিসু টিস্যু পেপার মতো আর দুটি দুতির মতো